আলহামদুলিল্লাহ والصلاه والسلام على سيدنا محمد وعلى اله وصحبه وسلم اسئلهন কাসীরা موسی আলাইহিস সালাম স্পোর্স ভাষায় বলে দিয়েছেন তিনি এসেছেন বনী ইসরায়েলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করে নিয়ে মিশর থেকে চলে যাওয়ার জন্য অথচ ফেরাউন موسی আলাইহিস সালামের বিরুদ্ধে যে অপবাদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিল সেটা হচ্ছে موسی আলাইহিস সালাম যেন মিশরীয়দেরকে মিশর থেকে বহিষ্কার করে ক্ষমতা দখল করতে যাচ্ছেন সম্পূর্ণ স্পষ্ট মিথ্যা কথা এবং কিভাবে রাজত্ব দখল করতে যাচ্ছেন তার জাদুর মাধ্যমে মুসা্লামকে জাদুকর অপবাদ দেয়া হলো তার দাওয়াতকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য তাকে জাদুকর আখ্যা দেয়া হলো। সুতরাং আজকের এই পর্বে আমরা দেখতে পাব ফেরাউনকে রক্ষা করার জন্য সম্পূর্ণ নতুন এক দল মানুষের ভূমিকা আজকে আমরা জানতে যাচ্ছি যারা ছিল সেই সময়ের মিশরের জাদুকর যারা ছিল সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর আমরা সংক্ষিপে উল্লেখ করতে পারি মুসা আলাহামের দাওয়াত মিথ্যা প্রতিপন্ন করার জন্য ফেরাউন যে কৌশলগুলোকে প্রয়োগ করেছিল তার মধ্যে এক নম্বরে ছিল মুসাকে অপমান করা তার লালন কথা স্মরণ করিয়ে দিয়ে দুই নম্বরে ছিল তাকে হত্যার অভিযোগে অভিযুক্ত করে ভীত করা তিন নম্বরে মূসা আল্লাহাম যখন ভীত হলেন না তখন তার চরিত্র হননের চেষ্টা করা হয়েছিল পাগল উন্মাদ অপমাদ চার নম্বরে মসাল আলাহামকে কারাগারের ভয় দেখানো হয়েছিল কিন্তু একটাও যখন কাজ করল না পাঁচ নম্বরে ফেরাউন সিদ্ধান্ত নিল মূসাকে যখন ভীত করা যাচ্ছে না যে দাওয়াত দিচ্ছে তাকে যখন ভয় দেখে লাভ হচ্ছে না যারা সেই দাওয়াতকে গ্রহণ করবে তাদেরকে ভীত করতে হবে আতঙ্কিত করতে হবে তাদেরকে বিশ্বাস করা হবে যদি তারা মূষার কথা শুনে তাহলে তাদেরকে মিশর থেকে বহিষ্কার করে দেওয়া হবে মূসা তাদেরকে মিশর থেকে বহিষ্কার করে দেবে এবং এই ভীতিকে যার সাহায্যে প্রতিষ্ঠিত করা হচ্ছিল সেটা হচ্ছে মূসা আল্লাহ সাল্লামকে অপবাদ দেওয়া হল তিনি হচ্ছেন একজন জাদুকর সুতরাং সবকিছুর শেষে সম্পূর্ণ মিথ্যার মাধ্যমে ফেরোকেদেরকে ভয় দেখিয়ে মিশর ত্যাগের ভয় দেখিয়েলো সালামকে একজন জাদুকর হিসেবে অপবাদ দিল ঘোষণা করল সেই মিশরের সমস্ত জাদুকরদেরকে একত্রিত করবে এবং তাদেরকে দিয়ে মোসা আলা মজিজা দেখিয়েছেন যেটাকে ফেরাউন বলছে এটা হচ্ছে একটা জাদু ফের বলছে সে মিশরের জাদুকরদেরকে একত্রিত করে মূসার থেকে বড় জাদু দেখাবে মুসাকে চ্যালেঞ্জ করবে আল্লাহ তিনি বলছেন আমি সমস্ত নিদর্শন দেখিয়ে দিয়েছি পরও সে মিথ্যা আরোপ করেছে অমান্য করেছে সে বলল হে মূসা তুমি কি জাদুর মাধ্যমে আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করার জন্য আগমন করেছ মুসা আল্লাহিসামকে ফেরাউন ক্ষমতা দখল করার ষড়যন্ত্র করার অপবাদ দিল ফেরাউন তার সভাসদ মুসা তাদেরকে তাদের এই ভূমি তাদের দেশ থেকে তাড়িয়ে দিতে চায় আর সে যদি তার জাদুর মাধ্যমে এই কাজ করতে চায় আমাদের কাছে রয়েছে আরও শক্তিশালী বড় বড় জাদুকর আমরা তার থেকেও বড় জাদু দেখাব তখন ফেরাউন মুসালামকে এই জাদুর প্রতিযোগিতার জন্য একটা সময় ঠিক করতে বলল ফেরাউল মুসাল্লা বলল মন্ত্রী মন্ত্রিপরিষদ তারা বলল তাহলে আমরাও নিশ্চয়ই তোমার কাছে আসছি একই রকম জাদু নিয়ে সুতরাং আমাদের মধ্যে এবং তোমার মধ্যে একটা স্থান কাল সময় নির্ধারিত হোক যা আমরা ভাঙব না তুমিও ভাঙবে না উভয়ের মধ্যস্থ এক জায়গায় মুসা আল্লাহামের কাছে তার প্রস্তাব দিল জাদুর প্রতিযোগিতাতে আমাদের মোকাবেলা করো মুসা সালাম মিশরবাসীদের একটি উৎসবের দিন ছিল জিনার দিন যেদিন লোকেরা ঘরবাড়ি থেকে বের হয়ে আসত আনন্দ উৎসব করত সেই দিনটাকে এই জাদু প্রতিযোগিতার জন্য নির্ধারণ করলেন সেই দিনটা ছিল মিশরবাসীদের জন্য উৎসবের দিন তিনি বললেন। তোমাদের সেই নির্ধারিত দিন হোক জিনার দিন জিনা উৎসবের দিন আর লোকজন যেন জমায়াত হয় সকালের দিকে মুসাইসাল্লাম বললেন লোকেরা যেন সকালের দিকে এসে জমায়েত হয় কারণ যদি সকালের দিকে অনুষ্ঠান শুরু হয় তাহলে অনেক দূর দূরান্ত থেকে লোকজন সেখানে আসতে পারবে এবং তারা সন্ধ্যার আগেই নিজেদের বাড়িতে ফেরত যেতে পারবে মুসা আলাাম চাচ্ছিলেন যত বেশি মানুষ এই প্রতিযোগিতা প্রত্যক্ষ করতে পারে কারণ এখানে আল্লাহ মুসা আলাহামের মাধ্যমে তার মুজিজাকে প্রদর্শন করবেন করছেন ফেরাউন। দরবার থেকে প্রস্থান করল তার সমস্ত কলা কৌশলকে জমা করল এরপর উপস্থিত হল বর্ণনা করা হয়েছে ফেরাউন আদেশ জারি করে দিল যেন মিশরের সব জাদুকর একসাথে সেই দিন সেখানে উপস্থিত থাকে অধ্যায়ের সূচনা হল মুহসা আল্লাহামের সাথে ফেরাউনের এই যুদ্ধ এই দ্বন্দ্ব এই সংঘাত ইমান এবং গুফরের যুদ্ধে এক নতুন মাত্রা যুক্ত হল মিশরে সেই জাদুঘরদের ভূমিকা কি ছিল আমাদেরকে স্মরণ রাখতে হবে ফেরাউন সেই ইসলামের বিরুদ্ধে তাওহিদের বিরুদ্ধে ইমানের দাওয়াতের বিরুদ্ধে যে শক্তিকে প্রয়োগ করছে সেটা সে তার রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ইমানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত এবং সেই রাষ্ট্র কাঠামোর একটা অংশ হচ্ছে সে জাদুঘররা আমরা দেখি একজন মানুষের দুইটি হাত থাকে দুইটি হাতের মাধ্যমে একজন মানুষ তার সমস্ত কাজকে সম্পন্ন করে ঠিক তেমনি ভাবে যুগে যুগে সমস্ত তাগুদদের সাহায্যকারী হাত রয়েছে একটি হাত হচ্ছে যারা তাদেরকে সামরিক শক্তি দিয়ে সমর্থন করে এবং তাগুদদের অপর হাত হচ্ছে যারা তাদেরকে বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য করে যারা মানুষের মধ্যে বিভ্রান্তিকে ছড়িয়ে রাখে এরা হচ্ছে সেই দ্বিতীয় হাত মিশরের সেই জাদুকররা ছিল সেই দ্বিতীয় ক্যাটাগরি সুতরাং তাগুদদের দুইটি হাতের একটি হাত হচ্ছে ভীতি সৃষ্টি করা সামরিক বাহিনীর মাধ্যমে শক্তি প্রয়োগ করা দ্বিতীয় হাতটি হচ্ছে ভ্রান্তি সৃষ্টি করা মানুষের মন এবং মগজকে নিয়ন্ত্রণ করা বিভ্রান্তি সৃষ্টি করা জাদুঘররা সেই দ্বিতীয় ক্যাটাগরির মানুষ ছিল যারা ফেরাউনকে সাহায্য করছিল ক্ষমতায় একটিকে থাকতে এবং সেই জাদু এটা ছিল বর্তমান সময়ের আমরা বলতে পারি মিডিয়ার মতো বর্তমানে মিডিয়া মানুষের মন মগজ চিন্তা চেতনাকে নিয়ন্ত্রণ করে সরকারগুলো তাদের মিডিয়াকে ব্যবহার করে মিথ্যা প্রচারণা ছড়িয়ে দিতে ইসলামের বিরুদ্ধে ঠিক তেমনি ভাবে ফেরাউন সেই সময়ে মিশরের শ্রেষ্ঠ জাদুকরি ব্যবহার করত সেটা ছিল সেই যুগের শ্রেষ্ঠ কৌশল মিশরবাসীদের অহংকার সুতরাং আল্লাহ মুস আল্লাহামের মাধ্যমে মিশরের সেই যুগের শ্রেষ্ঠ কৌশলকে চ্যালেঞ্জ জানালেন আমাদের আল্লাহ যখন কোন একটি জনপদের নবী পাঠান রিসালাদ পাঠান তখন তিনি সেই নবীদেরকে এমন কিছু ক্ষেত্রে বিশেষ মুদিদা প্রদান করেন যার মাধ্যমে তারা সেই যে নিয়ে অহংকার করে গর্ব করে তাদেরকে তারা দমন করে দেন তাদেরকে তারা পরাজিত করেন সেই অঞ্চলে লোকেদের যে বিশেষত্ব সেই বিষয়টাকেই তার নবীদের মাধ্যমে চ্যালেঞ্জ করে থাকেন যেমন এই মিশরে আমরা দেখেছি এর আগে যখন ইউসুফ আলাইসলামের কথা আমরা আলোচনা করেছিলাম সেই সময়ে সেই যুগে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া এটা ছিল বিশেষ কৃতিত্বের বিষয় সেই যুগের শ্রেষ্ঠ অবাক করা আলোস মহামতাল্লাহ এই বিষয়টাকে চ্যালেঞ্জ করার জন্য সাইদিনা ইউসুফ আল্লাহামকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা প্রদান করলেন জ্ঞান দিলেন ঠিক তেমনি ভাবে আল্লাহ রহস্লাস্লামের সময়ে আরবের লোকেদের অহংকার ছিল ভাষাশৈলী সাহিত্য চর্চা এবং তাদের এই অহংকারকে আলোস মহামতাল্লাহ কিভাবে চূর্ণ করে দিয়েছিলেন কুরআন নাজিজের মাধ্যমে একইভাবে আমরা দেখতে পাচ্ছি মৌসা আলাহ্লামের সময়ে মিশরের লোকেরা তাদের অহংকার ছিল তাদের জাদুবিদ্যা জাদুবিদ্যাতে তারা অত্যন্ত পারদর্শী ছিল এটা ছিল তাদের গৌরবের বিষয় এমনকি কিছু কিছু বর্ণনায় বলা হয়ে থাকে তারা সেই সময়ে জাদুবিদ্যায় এত পারদর্শী ছিল যা যে কোনো সময়ের থেকে শীর্ষে ছিল তারা যে কোনো সময়ের পৃথিবীর থেকে তারা সেই সময়ে জাদুবিদ্যাদের ছিল শ্রেষ্ঠ জাদু ছিল বর্তমানের মিডিয়ার মতো মানুষকে মানুষকে নিয়ন্ত্রণ করতে মানুষের চিন্তা চেতনা মন মগজকে নিয়ন্ত্রণ করতে ফেরাউন জাদুকরদেরকে ব্যবহার করেছিল জাদুবিদ্যা শেখানোর জন্য স্কুল প্রতিষ্ঠান ইত্যাদিও ছিল এই জাদুবিদ্যাকে এমনভাবে প্রয়োগ করা হতো যার মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করা হত এবং মানুষের মনে এমন ধারণা জন্ম দেওয়া হতো যে ফেরাউন হচ্ছে অপ্রতিরোধ ফেরাউন হচ্ছে প্রভু ফেরাউন হচ্ছে রব জাদুকরেরা ফেরাউনের নামে জাদু করত মানুষকে নিয়ন্ত্রণ করত মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে দিত ফেরাউনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে ভক্তি অতিরিক্ত ধারণা তাদের মধ্যে সৃষ্টি করে দিত। কিন্তু দিতান ফেরাউন নিজেই মুসাল্লা সাল্লাম সম্পর্কে প্রকাশ ও মধ্যে ছিল কাজেই সে একজন বা দুইজন জাদুঘরকে নিয়ে সেই প্রতিযোগিতায় আসেনি সে মিশরের সবচেয়ে সেরা জাদুকরদেরকে নিয়ে এসেছে একটি বর্ণনা এসেছে সমস্ত জাদুকরদেরকে সে একত্রিত করেছে সেই জাদুকরদের সংখ্যা কত ছিল সঠিক সংখ্যাটি নিশ্চিতভাবে জানা যায় না এর মধ্যে বেশ কিছু বর্ণনা রয়েছে তবে সব থেকে নিম্ন যে সংখ্যাটি উল্লেখ করা হয়েছে এমনি আব্বাস রদিৎ তুল্লাহ্নমা তিনি বলেছেন সত্তর জন জাদুকরের সংখ্যা অপরদিকে সবথেকে বেশি যে সংখ্যা এসেছে সেটা হচ্ছে পনেরো হাজার যা বর্ণনা করেছেন পনেরো হাজার এর মধ্যে ছিল জাদুকরদের সংখ্যা সব থেকে কম বর্ণনা যদি আমরা গ্রহণ করি সত্তর জন জাদুকরও যদি উপস্থিত থাকে মুসা আলাহাম একা তার বিরুদ্ধে মিশরের শ্রেষ্ঠ সত্তর জন কিংবা এর থেকেও বেশি জাদুকর প্রতিযোগিতায় লিপ্তান করবেন কিন্তু সেই জাদু প্রতিযোগিতা কিংবা জাদু প্রতিযোগিতায় বিজয়ী হওয়া এটা মোসা উদ্দেশ্য নয় মোসা্লামের উদ্দেশ্য হচ্ছে তাউহিদকে মানুষের অন্তরে পৌঁছে দেওয়া ইমানের দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এই কারণে তিনি সেই জাদু প্রতিযোগিতা অংশগ্রহণ করতে যাচ্ছেন কারণ এর মাধ্যমে ফেরাউন ঘোষণা করে দিয়েছে সমস্ত বাসীদেরকে সেই প্রতিযোগিতা প্রত্যক্ষ করার ব্যবস্থা করা হবে সমস্ত মানুষেরা সেখানে উপস্থিত থাকবে কাজেই এটা দাওয়া পৌঁছে দেওয়ার এক মোক্ষম সুযোগ মোসাল্লাহামের মূল উদ্দেশ্য দাওয়াতকে পৌঁছে দেওয়া জাদুবিদ্যাতে পরাজিত হলেও যদি তিনি দাওয়াতকে মানুষের অন্তরে পৌঁছে দিতে পারেন তিনি হচ্ছেন বিজয়ী কাজী মুসালাম সেই জাদুকরদেরকেও ইমানের দাওয়াত দিলেন তাদেরকে সুযোগ দিলেন মুসালাম তাদেরকে বললেন ধিকার তোমাদেরকে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না তিনি তোমাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করবেন যে মিথ্যা আরোপ করে মিথ্যা রচনা করে নিশ্চয়ই সে ব্যর্থ হয় নিশ্চয়ই সে ব্যর্থ হয় কথা শুনে যাদুগরেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুরু করল পরামর্শ শুরু করল আল্লাহ তিনি বর্ণনা করে বলছেন এরপর তারা নিজেদের মধ্যে তাদের কর্তব্য কি হবে কাজ কি হবে এটা নিয়ে আলোচনা শুরু করে দিল এবং তারা সে আলোচনাকে গোপন করে রাখল তারা করছিল আমাদের প্রতিপক্ষ যে ব্যক্তি একা এক ব্যক্তি মোসা সে কি সত্যি নবী নাকি সে জাদুকর শেষ পর্যন্ত তারা নিজেদের মধ্যে এই সিদ্ধান্তে উপনীত হলো আমাদের প্রতিপক্ষ মোসা সে নবীন সে একজন জাদুকর সুতরাং আমরাও জাদু দিয়ে তার মোকাবেলা করব আমাদের সাথে তার বিরুদ্ধে আমাদের সাথে হবে প্রতিযোগিতা এবং ফেরাউন যে বিষয়টি এবং ফেরাউন যে মিথ্যা প্রপাকাণ্ডা ছড়িয়ে দিয়েছিল প্রচারণা ছড়িয়ে দিয়েছিল জাদুকরেরাও সেই একই বিষয়কে তোতা পাখির মতো পুনরাবৃত্তি করতে থাকলো তারাও একই রকম রকমভাবে বলতে থাকলো এই দুইজন নিশ্চিত ভাবে হারুন তারা হচ্ছে জাদুকর তারা তাদের জাদুর মাধ্যমে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করে দিতে চায় মিশরবাসীদেরকে তারা বলছে তোমাদের দেশ থেকে এরা তোমাদেরকে বহিষ্কার করার জন্য এসেছে জাদু নিয়ে তোমাদের এত উন্নত আধুনিক জীবন ব্যবস্থা উৎকৃষ্ট জীবন ব্যবস্থাকে তারা বদল করে দিতে চায় পরিবর্তন করে দিতে চায় জাদুঘরেরা বলতে শুরু করল অতএব তোমরা তোমাদের কলা কৌশলকে একত্রিত করো সারিবদ্ধ হয়ে আজকে আজকে যে যে বিজয়ী হবে হবে হচ্ছে সফলকাম। তারা পরস্পর হয়ে দাঁড়াল এই দৃশ্যটি আমাদের কল্পনা করা উচিত মিশরে সেই দিনটা হচ্ছে উৎসবের দিন জিনা এবং এমন একটি স্থানে সেই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে যে অসংখ্য মানুষ সেটাকে সরাসরি প্রত্যক্ষ করতে পারে যেমনটা বর্তমানে আমরা বিভিন্ন স্টেডিয়াম ইত্যাদি দেখে থাকি সেই সময়ে এরকম একটি বিশাল ময়দানের মধ্যে জাদুঘরেরা একদিকে তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। দাঁড়াল লোক সেই দৃশ্যকে প্রত্যক্ষ করছে বিপরীত দিকে জাদুঘরদের বিপরীতে দাঁড়িয়ে আছে মোসা একা সাথে তার ভাই হারুন আলাহ সালাম। যদি আমরা বিভিন্ন বর্ণনাকে মাথায় রাখি তাহলে আমাদেরকে বুঝতে হবে সব থেকে কম সংখ্যা যদি আমরা গ্রহণ করি তাহলে হচ্ছে সত্তর জন জাদুকর অপরদিকে অন্যান্য বর্ণায় এমনকি পনেরো হাজার সমস্ত লোকেদের বিরুদ্ধে বিরুদ্ধে এই দুইজন ব্যক্তি দাঁড়িয়ে জাদুকরেরা তাদের সমস্ত কলা কৌশলকে একত্রিত করেছে তাদের সাত সরঞ্জাম নিয়ে দাঁড়িয়ে আছে অপরদিকে মুসা একা মিশরের সমস্ত লোক এই দৃশ্য দেখছে তারা তাদের সমস্ত পরিকল্পনা প্রস্তুতি শেষ করে মূসলামের উদ্দেশ্য বললোয় মুলকি অন অলক অলকো ফুসমু ই হরিম সুমি কি প্রথমে ছুরবে নাকি আমরা প্রথমে ছুটব মোসা আল্লাহ বললেন বরং তোমরাই প্রথমে নিক্ষেপ করো তোমরাই দেখাও তাদের জাদুর প্রভাবে মনে যেন তাদের রশিগুলো এবং লাঠিগুলো ছুটতে শুরু করেছে। মিশর সেই ছিল জাদুবিদ্যায় তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ স্থান এবং ফেরাউন তার সমস্ত রাজত্ব থেকে শ্রেষ্ঠ জাদুকরদেরকে একত্রিত করেছে তারা কোন সাধারণ জাদুকর ছিল না এই কাজে তারা দক্ষ আনারই কোন ব্যক্তি নয় পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ জাদুকররা সেখানে একত্রিত হয়েছে আল্লা সুবহান তিনি এক আয় বর্ণ করে বলেছেন এরপর যখন তারা সেগুলোকে নিক্ষেপ করল তখন লোকেদের চোখে ধাঁধা লাগিয়ে দিল তাদেরকে ভীত আতঙ্কিত করে তুলল এবং এক মহা জাদু প্রদর্শন করল চিন্তা কত শক্তিশালী বিভ্রান্তি মানুষের চোখে তার সৃষ্টি করেছিল কিন্তু জাদু এই কি আমাদের হবে একটা ভ্রান্তি সৃষ্টি করা সেই লাঠিগুলো সেই দড়িগুলো যা জাদুকরেরা নিক্ষেপ করেছিল যা ছুটতে শুরু করেছিল দেখতে সেগুলো সাপের মতো আকৃতি ধারণ করল কিন্তু বাস্তবে সেগুলো সাপ ছিল না কারণ কোন মানুষেরই ক্ষমতা নেই কোন মৃত বস্তুর মধ্যে জীবন ফুকে দেওয়ার জীবন মৃত্যু এটা মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না কাজে এটা ছিল একটা শুধুমাত্র বিভ্রান্তি দৃষ্টিভ্রম জীবন এবং মৃত্যু নিয়ন্ত্রণ করতে পারেন একমাত্র আল্লাহ কারণ জীবন এবং মৃত্যুর মধ্যে যে বিষয়টি সেটা হচ্ছে রুহ এবং এই রুহ আল্লাহ মহামতাল্লা তিনি একমাত্র এই বিষয় সম্পর্কে ভালো জানেন যখন তিনি কোন বস্তুর মধ্যে রুহ ফুকে দেবেন তখন সেই বস্তুটি জীবিত হয়ে যাবে যখন আল্লাহ মহামতাল্লাহ কারোর কাছ থেকে রুহকে ছিনিয়ে নেবেন সে সাধারণ একটা মৃত পদার্থ। আল্লাহামতালা বলছেন রাসুল সাল্লামকে উদ্দেশ্য করে লোকেরা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে বলে দিন রুহ আমার রবের আদেশে সংঘটিত হয় এই বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানী দেওয়া হয়েছে খুব অল্পই তোমরা এই বিষয়ে জানো সুতরাং এটা এমন একটা বিষয় যা শুধুমাত্র আল্লাহ মহামতালা নিয়ন্ত্রণ করতে পারেন কাজেই জাদুঘরদের তৈরি করা সেই সাপ এটা ছিল শুধুমাত্র একটা চোখের ধাঁধা কিন্তু উপস্থিত দর্শকেরা সাধারণ মানুষেরা তারা এই জাদু দেখে ভয়ে আতঙ্কিত হয়ে উঠল চিন্তা করুন জাদুকরদের সেই বিভ্রান্তি দেখে সমস্ত ময়দান ঘিরে থাকা মিশরের সকল লোকেরা তারা আতঙ্কিত হয়ে গেল তাহলে যিনি এই প্রতিযোগিতার মোকাবেলা করছেন তার অনুভূতি কেমন ছিলামের ঘটনা যখন তিনি সেই তুর পাহাড়ের উপরে ছিলেন হাতের লাঠিকে নিক্ষেপ করে দিয়েছিলেন সেটা বড় এক অজগরের আকৃতি ধারণ করে ছুটতে শুরু করেছিল মোসা আলাহ্লাম ভয়ে উল্টো দিকে দৌড়ে পালিয়ে যাচ্ছিলেন তিনি পেছনে ফিরে তাকানো নেই সেটা ছিল তার নিজের এতদিনের পরিচিত সেই লাঠি তখন মুসা ভয়ে আতঙ্কিত হয়ে একটা অজগর সাপের ভয়ে আতঙ্কিত হয়ে তিনি উল্টো দিকে দৌড়ে পালিয়ে যাচ্ছিলেন কিন্তু এখন সমস্ত ময়দান সমস্ত জাদুকরদের ছুড়ে দেওয়া লাঠি এবং রশিগুলো সাপের আকৃতি ধারণ করে ছুটতে শুরু করেছে মুসা তার অন্তরে ভীতি অনুভব করলেন ভীতি এটা একজন মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া মানুষের মানবিক বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে ভীতি কিন্তু মোসাআলা সাল্লাম তার এই ভীতিকে প্রকাশ করলেন না বাহ্যিকভাবে তিনি ছিলেন শান্ত এবং ধীর স্থির আল্লাহ তিনি অনুপ্রেরণা দান করলেন আল্লাহ সুতরাহ কোরআনে বলেছেন ভয় করোনা তুমি বিজয়ী হবে এর আগে সেই অন্ধকার পর্বতে একটি আল্লাহগরের ভয়ে যখন ছুটতে শুরু করেছিল তিনি পালিয়ে যাচ্ছিলেন এতটাই ভয় পেয়েছিলেন যে পেছনে ফিরে তিনি তাকাননি কিন্তু এবারে তিনি তার অন্তরের সেই ভীতিকে গোপন করলেন বাহ্যিকভাবে সেটাকে প্রকাশিত করলেন না উভয় ঘটনার মধ্যে যে পরিবর্তন সেটা হচ্ছে ইমান ইমানের কারণে মোসা আল্লাহাম তার ভয়কে নিয়ন্ত্রণ করতে পারলেন কাজে যাদের মধ্যে ইমান রয়েছে আল্লাহর উপরে ভরসা রয়েছে আল্লাহর উপরে বিশ্বাস রয়েছে তারা ইমানের মাধ্যমে ভীতিকে পরাজিত করতে পারেন ভীতি দূর করার একমাত্র উপায় হচ্ছে ইমান ইমানের মাধ্যমে আপনি ভীতিকে দূর করতে পারবেন যেটা একজন কাফের বা অবিশ্বাসী ব্যক্তি কখনোই পরাজিত করতে পারবে না কারণ তাদের মধ্যে ইমানের এই মহামূল্যবান সম্পত্তি তাদের কাছে নেই মৌসাল আলাহিস্লামের অন্তরে সামান্য ভয় কাজ করছিল কিন্তু তিনি সেটাকে বুঝতে দেননি আল্লাহ সুহামতা অন্তরকে প্রশান্ত করে দিলেন কাজের সেই সামান্য ভয়কে আল্লাহ সুহামতা অন্তর থেকে দূর করে দিলেন সেই সমস্ত জাদুঘরেরা যখন তাদের হাতের লাঠি এবং দড়িকে সাপের আকৃতি দিয়ে নড়াচোড়া করার ছিল মৌসা আল্লাহাম তার ডান হাতে যা ছিল সেই একটি লাঠিকে মোসা নিক্ষেপ করলেন আল্লাহ সুহামকে আদেশ করে বললেন নিক্ষেপ করো তোমার ডান হাতে যা আছে তুমি সেটাকে নিক্ষেপ করো এবং তারা যা কিছু করেছে সবগুলোকে এটা গ্রাস করে ফেলবে তারা যা করেছে তা তো মাত্র তাদের কলা কৌশল ছাড়া আর কিছু নয় জাদুকরেরা যেখানেই থাকুক তারা কখনো সফল কাম হবে না মোসা আলাহিসের লাঠি এবং জাদুকরদের ছুটে দেওয়া লাঠি উভয়ের মধ্যে পার্থক্য কি ছিল পার্থক্য তো এটাই যে আলস মোসা আলাহিসাল্লামের লাঠিতে সত্যিকারের সাপের জীবন ফুকে দিয়েছিলেন সেখানে সত্যিকারের আত্মাকে আলো সভায় ঢুকিয়ে দিয়েছিলেন সেটা বাস্তবে একটি মারাত্মক অজগরের আকৃতি ধারণ করেছে সেটা এবং থেকে যখন ছুটতে শুরু করল সমস্ত জাদুকরদের সেই সমস্ত লাঠি এবং দড়িগুলোকে সেটা খেয়ে ফেলছিল ময়দানে কি ঘটছে পেছনের ঘটনা কি বাস্তবে কি কলাকৌশল প্রয়োগ করা হয়েছে সেটা সব থেকে বেশি এই জাদুকরদের থেকে আর কারা জানে কারণ জাদুকররা তারা এই বিদ্যায় পারদর্শী তারা জানে কোনটা জাদু এবং কোনটা বাস্তব কাজেই সেই ময়দানে মিশরের লোকেদের মাঝে সবার আগে যাদের কাছে এই সত্য প্রকাশিত হয়ে গেল সেটা হচ্ছে সেই মিশরের জাদুকররা এর আগে যেমনি ভাবে সালামের দাওয়াতের মাধ্যমে ফেরাউন এবং তার আল মালা সভাসদের মধ্যে আল্লাহমতালার সত্যকে প্রকাশিত করে দিয়েছিলেন ঠিক তেমনিভাবে এবারে মিশরের জাদুকরদের কাছে সত্য প্রকাশিত হয়ে গেল মূসা সত্যি আল্লাহর মূসা যা প্রদর্শন করছে সেটা জাদু নয় সেটা আল্লাহর মজিজা ফেরাউন সে নিজেও সত্য জানত কিন্তু সে ছিল অহংকারী অধ্যত কিন্তু সেটাকে সে বিশ্বাস করত না মানতে চাইত না আজকে যারা চারদিক থেকে ফেরাউনকে ঘিরে রেখেছে সেই মিশরের লোকেরা তারা তো ফেরাউনেরই অনুসারী ফেরাউন যা বলবে তারা তাই বিশ্বাস করবে তাকে অনুসরণ করবে কিন্তু যখন সে জাদুকরেরা দেখল তাদের এত মারাত্মক বিদ্যাকে একটিমাত্র অজগর বিশাল আকৃতি ধারণ করে সমস্ত এই লাঠি দড়ি সবগুলোকে খেয়ে ফেলছে তারা বুঝতে পারল এটা জাদু নয় সরাসরি আল্লাহ পক্ষ থেকে এটা একটা মোজিজা কাজেই তাদের প্রতিক্রিয়া ছিল অতপ্পর জাদুকরেরা লুটিয়ে পড়ল সিজ অবনত হয়ে এবং তারা বলল আমরা ইমান আনলাম হারুন এবং মূসার রবের প্রতি এবং হারুনের রবের প্রতি আমরা ইমান আনলাম তারা সিজদাই লুটিয়ে পড়লো একসাথে সমস্ত জাদুকরেরা সেই ময়দানে যখন সিজদায় লুটিয়ে পড়ল এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হল ফেরাউন সে এই জাদুকরদেরকে একত্রিত করে নিয়ে এসেছিল তার স্বার্থ উদ্ধার করার জন্য জাদুকররা যখন একসাথে সিজদায় লুটিয়ে পড়ল ফেরাউন জাদুকরদের প্রতিক্রিয়া দেখে সন্দেহগ্রস্ত হয়ে গেল সে তাদেরকে প্রশ্ন করল তোমরা কি তার প্রতি ইমান আনলে আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই সে প্রশ্ন করল তোমরা কি তার প্রতি ইমান আনলে আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই আমি তো দেখছি সেই তোমাদেরকে জাদুবিদ্যা শিখিয়েছে নিশ্চয় আমি তোমাদের হাত এবং তোমাদের পাকে আড়াআড়িভাবে কেটে ফেলব বিপরীত দিক থেকে কেটে ফেলব এরপর আমি তোমাদেরকে শুলে চড়াবো খেজুর গাছের কাণ্ডে ঝুলিয়ে দেব আর তখন তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কার দেওয়ার শাস্তি সবথেকে কঠোর এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী সমস্ত জাদুঘরেরা যখন একত্রে শিজদারত অবস্থায় মাটিতে পড়ে গেল আল্লাহ মোহামতাল মোদীজা দেখে তার আত্মসমর্পণ করলো। সেই ময়দানে এক অভূতপূর্ব দৃশ্য সৃষ্টি হল ফেরাউন সে যাদেরকে তার নিজের কাজের জন্য নিয়ে এসেছে আজকে সকালে যারা তার সাথে বিজয় হলে কি পাবে এটা নিয়ে দেন করেছে সেই লোকেরা এখন কি করছে সুরা বলেছেন। যখন জাদুকররা এসেছিল তখন তারা ফেরাউনকে বলল যদি আমরা বিজয়ী হই তবে আমরা পুরস্কার পাব তো সকালবেলায় এই লোকেরা পুরস্কার নিয়ে দেন করেছে সামান্য দুনিয়াবী লাভের জন্য তারা আজকে এখানে প্রতিযোগিতা করতে এসেছে ফেরাউনও তাদেরকে লোভ দেখিয়েছে ফেরাউন বলেছে তোমরা বিজয়ী হলে তখন আমার কাছের মানুষ হয়ে যাবে আমার বিরুদ্ধে এরা কি কোন নতুন জাদু নতুন কোন কৌশল উঠল। আমরা রাবুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম আমরা রাব্বুল আলমিনের প্রতি করলাম। নিজেকে রব দাবি করেছে জাদুকর এরা কথা বলছে কিছুক্ষণ আগেও যারা ছিলেন জাদুকর এখন তারা ইমানদার বান্দা তারা তাদের ইমান প্রকাশ করলেন তারা বললেন রাব্বি মৌসা ও হারুন যিনি মোসা এবং হারুনের রব সেই রাব্বুল আলমিনের প্রতি আমরা ইমান আনলাম ইমানের ঘোষণা দিয়ে দিলাম ফেরাউন জাদুকরদেরকে নিয়ে এসেছিল মোসা আল্লাহাবাদী প্রতিপন্ন করার জন্য এখন সেই জাদুকরের মোসা আল্লাহ গ্রহণ করেছে তারা ইমানের সাক্ষ্য দিচ্ছে ফেরাউনের মোকাবেলায় কি করল ফেরাউন আবারও মিথ্যাচার করল মিথ্যার আশ্রয় নিল ফেরাউন বলল তাহলে সেই তো দেখছি তোমাদেরকে জাদুবিদ্যা শিখিয়েছে মোসা তোমাদেরকে শিখিয়েছে সে সব থেকে বড় জাদুকর আবার অপবাদ মিথ্যা আরো সে তোমাদের ঘোষণা শুনে পুরস্কার রাজ্য থেকে জাদুকর এসেছিল কিভাবে একা মুসালাম সবার সঙ্গে আগে থেকে যোগাযোগ করে যোগসাজ করে এই ঘটনা ঘটাবেন এটা অসম্ভব কিন্তু এরপরও ফেরাউন মিথ্যাচার করল দুই নম্বর এই আচরণের মাধ্যমে ফেরাউন তার চরম পর্যায়ের যখন কুফুরিকে প্রকাশ করল তার কাজের মাধ্যমে সে কুফুরিকে প্রকাশ করল মু সত্য কিন্তু অন্তরের সেই বিশ্বাসকে ফেরাউন তার কাজের মাধ্যমে কুফুরির মাধ্যমে বাতিল করে দিয়েছে ফেরাউনের অন্তরে মূসাকে সত্য রাসুল বলে বিশ্বাস করা এটা বাস্তবে কোনো কাজে আসেনি কারণ সে কাজে কুফুরির প্রমাণ দিয়েছে ফেরাউন জাদুকরদেরকে হুমকি দিল সে বললো আমি নিশ্চয় তোমাদের হাত এবং তোমাদের পাকে বিপরীত দিক থেকে আর ভাবে কেটে ফেলবো আমি অবশ্যই তোমাকে শুলে চড়াবো আমি অবশ্যই তোমাদেরকে শুলে চড়াবো খেজুর গাছের কাণ্ডে তোমাদেরকে ঝুলিয়ে দেব তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কার দেওয়া শাস্তি বেশি কঠোর এবং বেশি তিনি করে বলেছেন। যখন ফেরাউন বলেছিল আমি তোমাদেরকে ফাঁসি লটকাব শুলে চড়াবো খেজুর গাছের কাণ্ডে ঝুলিয়ে দেব খেজুর গাছের কথা বিশেষভাবে বলার কারণ হচ্ছে এই গাছটি একটি উত বৃক্ষ যা অনেক দূর থেকে চোখে পড়বে সুতরাং জাদু দিকে হত্যা করে সেখানে দড়ি দিয়ে বেঁধে তাদেরকে ঝুলিয়ে রাখা হবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যেন ভীতির কারণে আর কেউ এই ইমান গ্রহণ না করে ফেরাউন যাদুগরদেরকে প্রশ্ন করেছিল তোমরা ইমান এনেছ কাজের জন্য কি আমার অনুমতি নিয়েছিলে মিশরের জনগণের জীবনে ফেরাউন এমনভাবে চেপে বসেছিল এমনভাবে তার প্রভাবকে বিস্তার করেছিল এই উক্তি হচ্ছে তার প্রমাণ ফেরাউন বলছে ইমান আনার আগে কি আমার অনুমতি নিয়েছিলে। বাস্তবতা হচ্ছে এই তাগুতেরা কখনোই আমাদের অন্তরে চেপে বসতে পারে না যতক্ষণ আপনি নিজে সেই তাগুতদেরকে আপনার প্রবেশ করার সুযোগ করে দেবেন এই যখন আপনি তাগুতের তখন তারা আপনার প্রবেশ করবে মধ্যে জাদুকরদের সাহায্যেই তাদের অন্তরে আসন দখল করেছিল ভীতির মাধ্যমে তাদের অন্তরে সে প্রভাব বিস্তার করেছিল এবং মিশরের লোকরা তারা ধরে নিয়েছিল কোন কিছুতেই ফেরাউনকে মোকাবেলা করা সম্ভব নয় ফেরাউনকে পরাজিত করা এটা অসম্ভব এই কারণে বাস্তবেই তাকে উপাসনা করা হচ্ছিল রবের মর্যাদা দেওয়া হচ্ছিল ফেরাউন অপ্রতিরোধ নয় সেই বাস্তবতা এই ময়দানে প্রমাণিত হয়ে গেল যখন তথা কথিত সমস্ত শ্রেষ্ঠত্ব এবং কৌশল যখন ব্যর্থ হয়ে গেল জাদুকরদের কৌশল ব্যর্থ হয়ে গেল জাদুকরেরা ফেরাউনের সেই ভীতি থেকে মুক্তি লাভ করলেন তারা ইমান আনলেন সমস্ত মিশরবাসীদের মধ্যে তারা হচ্ছেন প্রথম গ্রুপ যারা মোসাল সাল্লামের ডাকে সাড়া দিয়েছিলেন ইবিন গাছির রহমা তিনি উল্লেখ করেছেন মাঠে গিয়ে ময়দানে গিয়ে যখন জাদুঘরেরা উপস্থিত হয়েছিল সেই জাদুঘরেরা তাদের লাঠি এবং দড়িকে ছুঁয়ে জাদু দেখানোর আগে ফেরাউনের নাম নিয়ে স্লোগান দিচ্ছিল ফেরাউনের ইজ্জতে কসম করে বলছিল তারাই জিততে যাচ্ছে তারাই বিজয়ী হবে আল্লাহ তিনি বলেছেন নিশ্চয় আমরা লোকেরা যারা কিছুক্ষণ আগেও ছিলেন জাদুকর যারা কুফরকে সাহায্য করছিলেন প্রতিষ্ঠিত হতে ইমানের বিরুদ্ধে সেই একই জাদুকরেরা ইমানদার হলেন বিশ্বাসী হলেন মোসা এবং হারুনের রবের উপরে ইমান আনলেন ফেরাউন তাদেরকে নিষ্ঠুর হত্যা করার হুমকি দিল কিন্তু জাদুকরেরা কি জবাব দিয়েছিলেন তারা বললেন আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসেছে এবং যে সুস্পষ্ট প্রমাণ এসেছে তার উপরে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপরে আমরা কখনোই তোমাকে প্রাধান্য দেব না তোমার যা ইচ্ছা তুমি করতে পারো তুমি তো তোমার যা করার তাই দুনিয়ার জীবনেই করবে সুহান কিছুক্ষণ আগেও এই জাদুকরদের কাজ কি ছিল জাদুকরদের কাজ ছিল তারা ফেরাউনকে গ্লোরিফাই করবে ফেরাউনের শক্তিকে মানুষের সামনে অতি প্রাকৃত শক্তি হিসেবে বিভ্রান্তি সৃষ্টি করে প্রমাণ করার চেষ্টা করত কিছুক্ষণ আগেও যারা ফেরাউনকে বড় করে দেখাত সেই জাদুকরেরা যখন তাদের কাছে সত্য প্রকাশিত হয়ে গেল তখন তারা বুঝতে পারলেন ফেরাউন আসলে আল্লাহ শক্তির সামনে সামান্য একটা মাছিও নয় যার কারণে তারা ফেরাউনের ক্ষমতাকে ক্ষুদ্র করে তারাও যারা আগে ফেরাউনের ক্ষমতাকে বড় করে মানুষের সামনে উপস্থাপন করতেন কি তারাই সমস্ত ময়দানে মানুষদের সামনে ফেরাউনের ক্ষমতাকে ক্ষুদ্র করে দেখাচ্ছেন বলছেন তোমার যা ইচ্ছা তুমি করতে পারো তোমার যা করার তা তুমি এই দুনিয়ার জীবনেই করবে অন্তরের ইমানকে মুখের সাক্ষ্য ঘোষণার মাধ্যমে তারা প্রকাশ করলেন তারা বললেন আমরা আমাদের পালন কর্তার প্রতি বিশ্বাস স্থাপন করছি যেন তিনি আমাদের পাপ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ সেগুলোকে মাফ করে দেন তারা বললেন আল্লাহ তিনি হচ্ছেন শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী ও আবকা অল্লাহু খাই এর অর্থ হচ্ছে তিনি তিনি আল্লাহমাত আবকা যার অর্থ স্থায়ী অর্থাৎ জাদুকররা বুঝিয়ে দিলেন এই বক্তব্যের মাধ্যমে জাদুকররা যা বুঝিয়েছিলেন সেটা হচ্ছে ফেরাউনের তুলনায় নিঃসন্দেহে আল্লাহ সুবহামতাল্লাহ তিনি হচ্ছেন শ্রেষ্ঠ তিনি হচ্ছেন চিরস্থায়ী ফেরাউন তাদেরকে অর্ডার দিয়েছিল নৈকট্য প্রদানের তার কাছের মানুষ বানিয়ে নেওয়ার দুনিয়াবী ভোগ্য সামগ্রী দেওয়ার কিন্তু আল্লাহ সুহামতাল বিনিময়ে যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা আরো কল্যাণকর এবং অধিকতর স্থায়ী ফেরাউনের অর্ডারটি আল্লাহ আল্লাহামতাল দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহামতাল দেওয়ার প্রদত্ত সবাব এটা অধিক কল্যাণকর অধিকতর স্থায়ী ফেরাওয়ানির হুমকির মুখে সেই জাদুঘরেরা যারা বর্তমান তারা ভয় পেলেন না তারা বললেন কোন ক্ষতি নেই আমরা আমাদের রবের কাছে আমরা আশা করি আমাদের রব আমাদের ক্ষমা করবেন কারণ আমরা ইমান আনয়নকারীদের মধ্যে অগ্রগামী কারণ যারা মূসার দাওয়াতে ইমান আনছে তাদের মধ্যে আমরা হচ্ছি প্রথম দল প্রথম গ্রুপ মিশরবাসীদের মধ্যে আমরাই অগ্রগামী এই কারণে তারা আশা করছেন আশা করি আমাদের রব আমাদের এই ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেবেন তুমি আমাদেরকে হত্যা করার কোন ক্ষতি নেই আমরা আমাদের রবের কাছে ফিরে যাব। যাবানের মাধ্যমে ইমান আনার ক্ষেত্রে অগ্রগামী হওয়ার যে মর্যাদা তার গুরুত্ব কত বেশি তারা বলছেন আমরা আশা করি আমাদের রব আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন কারণ ইমান আনয়নকারীদের মধ্যে আমরা হচ্ছে অগ্রগামী অন্যত্র তারা বলেছেন আমাদেরকে তো মৃত্যুর পর আমাদের রবের কাছেই ফিরে যেতে হবে এবং তারা আরেকটি বাস্তবতাকে প্রকাশ করলেন তারা বললেন। বস্তুত আমাদের সাথে তোমার শত্রুতা এটা তো এই কারণে যে আমরা ইমান এনেছি আমাদের রবের আয়াত সমূহের প্রতি নিদর্শন সমূহের প্রতি যা আমাদের কাছে এসে পৌঁছেছে সুতরাং তারা যে বাস্তবতাকে ফেরনের সামনে উপস্থাপন করলেন সেটা হচ্ছে আমরা এটা খুব ভালো করেই জানি তুমি আমাদেরকে হত্যা করছো শুধুমাত্র আমাদের ইমানের কারণে এবং যে আমাদের সত্যিকারের রব যে নিদর্শন আমাদের সামনে দেখিয়েছেন সেগুলিকে আমরা বিশ্বাস করেছি এই কারণেই তোমার এবং আমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়েছে সেই ইমানদার বান্দারা যারা ছিলেন জাদুকর তারা সুমার কাছে দোয়া করলেন কি দোয়া করলেন তারা বললেন সে আমাদের রব আমাদের জন্য বুঝতে পারলেন চারদিক থেকে ঘিরে রাখা এই ময়দানকে সে আমাদের বাহিনী যেভাবে ঘেরাও করে রেখেছে এবং সমস্ত মিশর থেকে আগত সমস্ত জাদুকরদেরকে হত্যা করা হবে আমরা উল্লেখ করেছিলাম জাদুকরদের সংখ্যা সর্বনিম্ন সত্তর থেকে সর্বোচ্চ পনেরো হাজার পর্যন্ত হতে পারে এই বিশাল সংখ্যাকে ফেরাউন তার সৈন্যবাহিনী মাধ্যমে হত্যা করবে কিন্তু পরও তারা ভীত হলেন না তারা নিজেদের ইমানকে প্রকাশ করেই থেমে গেলেন না বরং তারা ফেরাউনকেও দাল দিচ্ছিলেন ইমান গ্রহণ করার সুহানাল্লাহ তারা বললেন নিশ্চয় যে ব্যক্তি তার রবের কাছে অপরাধী হয়ে ফিরে আসবে তার জন্য রয়েছে জাহার্নাম সেখানে সে মরবেও না বাঁচবেও না আর যারা তার কাছে ফিরে আসবে এমন ইমানদার হয়ে যারা সৎকর্ম সম্পাদন করেছে করেছে তাদের জন্য রয়েছে সু উচ্চ মর্যাদা তুয়ী উম বসবাসের এমন পুষ্প তাদের জন্য রয়েছে যার তদেশ দিয়ে ঝরণাসমূহ প্রবাহিত হয় সেখানে তারা চিরকাল থাকবে এটা তাদেরই পুরস্কার যারা পবিত্র হয় যারা নিজেদেরকে বিশুদ্ধ করে শেষ বললেন কি এটা তাদের পুরস্কার যারা নিজেদেরকে পবিত্র করে বিশুদ্ধ করে এই জাদুকর যারা কিছুক্ষণ আগেও ছিলেন অপবিত্র কাফের ফেরাউনের সহকারী তারা নিজেদেরকে বিশুদ্ধ করেছেন এই কারণে তারা বলছেন সেই জান্নাতে তারাই যাবে যারা নিজেদেরকে পবিত্র করে সামান্য দুনিয়াবি অর্থসম্পদ সম্পদ ভোগ্য লোভে যারা ফেরাউনের মতো জালিম অত্যাচারী ব্যক্তির পক্ষে কাজ করছিলেন তার ভ্রান্ত দাবিকে প্রকাশিত করার জন্য সেই লোকেরা দিন শেষে দোয়া করছেন হে আমাদের রব আমাদের জন্য সভরের দরজাকে খুলে দাও এবং মুসলিম হিসেবে আমাদের মৃত্যু ঘটাও সকাল বেলায় তারা সামান্য লোভের জন্য সামান্য অর্থসামগ্রী সামগ্রী সামগ্রীর জন্য সমস্ত মিশর থেকে এসে এখানে জড়ো হয়েছিলেন আর দিন শেষে তারা প্রত্যেকে দোয়া করছেন ইয় আল্লাহ আমাদের জন্য সবরের দরজাকে খুলে দাও মুসলিম হিসেবে আমাদের মৃত্যু ঘটাও রাতারাতি মুহূর্তের মধ্যে এই পরিবর্তন কিভাবে সম্ভব এটা শুধুমাত্র তখনই সম্ভব যখন সত্যিকারের ইমান কোন একজন ব্যক্তির অন্তরে প্রবেশ করবে সকাল বেলায় তারা সামান্য সম্পদের লোভে একত্রিত হয়েছিলেন আর এখন শুধুমাত্র সেই সম্পদ নয় বরং নিজেদের জীবনকে আল্লাহ রাহে উৎসর্গ করার জন্য বিলিয়ে দেওয়ার তারা তৈরি হয়ে গেছেন সেই দোয়াই করছেন হেয়াল আমাদেরকে মুসলিম হিসেবে আমাদের মৃত্যুদান কর আমরাও ইমানের দাবি করি কিন্তু আমাদের ইমানের অবস্থা কি নিজেদেরকে উৎসর্গ করা নিজেদের জীবনকে উৎসর্গ করা নিজেদের সম্পদকে উৎসর্গ করা আমাদের ইমান যদি আমাদেরকে সেই পর্যায়ে নিয়ে যেতে না পারে তাহলে বুঝতে হবে আমাদের ইমান ত্রুটিপূর্ণ আমাদের ইমানের অবস্থা খুবই দুর্বল ইমান একজন ব্যক্তির অন্তরে দৃঢ়তা দান করে একজন ব্যক্তির অবস্থাকে পরিবর্তন করে দেয় সকাল সকালবেলায় যারা এসেছিলেন কুফুরীকে প্রতিষ্ঠা করার জন্য সন্ধ্যায় দিন শেষে তারা ইমানের সাথে দাবিতে মৃত্যুবরণ করলেন যে জাদুকরের কুফুরিতে লিপ্ত ছিলেন কবিরা গুনায় লিপ্ত ছিলেন ইমান করে দিয়েছে পরিবর্তন করে দিয়েছে তওবাকে কবুল করলেন তারা শহীদ হলেন ফেরাউন তার সৈন্যবাহিনী দিয়ে ঘেরাও করে সমস্ত জাদুকরদেরকে শহীদ করে দিল আবদুল্লাবিন আব্বাস এবং উবায়দিন উমায়ের রীতমা তারা বলেছেন দিনের প্রথম ভাগে যারা ছিলেন জাদুকর আর শেষ ভাগে তারা গণ্য হলেন সলেহীন শহীদ হিসেবে এবং এই বক্তব্যের সত্যতা প্রমাণিত হয়েছে সেই মুমিন ব্যক্তিদের শেষ মুনাজাতে যা তারা আল্লাহ নিকট পেশ করে বলেছিলেন হে আমাদের রব রব্বানা আমাদের জন্য সবরের দরজাগুলোকে খুলে দাও এবং মুসলিম হিসেবে হত্যা করব এ সময় ফেরাউনের দরবারের এক ব্যক্তি যে তার ইমান গোপন রেখেছিল বলল তোমরা কি এক ব্যক্তিকে শুধু এ কারণে হত্যা করবে যে সে বলে আল্লাহ আমার রব প্রমাণিত করবে মিথ্যা অববাদ দিবে যেন মানুষের কাছে মোসা আল্লাহিস্লামের দাওয়াত হয়ে পড়ে অগ্রহণযোগ্য যেন মানুষ তার কথায় কর্ণবাদ না করে কিন্তু ঘটনা কি ঘটল অ ফের স্বপ্ন ভাবেনি সেটাই ঘটল সমস্ত মিশরবাসীর কাছে মুন ইসলামের তাওহিদের দাওয়াত প্রমাণ সহ পৌঁছে গেল সমস্ত মিশরবাসীর সামনে একদল মানুষ যারা সকালে ছিলেন কাফের সন্ধ্যায় তারা ইমান আনলেন ইমানের সাথে ইমানের হলেন যে এসেছিলেন আল্লাহ নিদর্শনকে মিথ্যা প্রমাণ করতে দিন শেষে তারা নিজেরাই হয়ে গেলেন একটা নিদর্শন একটা আয়াত একটা প্রমাণ মোসা সত্যিকারের রাসুল নিজেদের জীবন উৎসর্গ করে তার একটা প্রমাণ করে দিয়ে গেলেন ফেরাহ জন্য এই বিষয়টা খুবই বিব্রতকর হয়ে উঠেছিল কারণ সম্পূর্ণ ঘটনা ঘটছে মিশরের জনগণের চোখের সামনে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে ফেরাউন যখন দেখল ভ্রান্তি ছড়িয়ে কাজ হচ্ছে না তখন সে ভীতি বিস্তারের সিদ্ধান্ত নিল সামরিক শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিল টর্চার হত্যা এবং খুনের এক মহা উৎসব সে শুরু করে দিল কাজে আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতিতে এসে জাদু প্রতিযোগিতায় ফেরাউনের যখন পরাজয় ঘটল সেই পরিস্থিতিতে ইমান এবং কুফরের মধ্যে আদর্শিক যুদ্ধ এক নতুন স্তরে উন্নীত হলো। যেটা এখন আর শুধুমাত্র আদর্শগত দাওয়াতের যুদ্ধে সীমাবদ্ধ নয় বরং সরাসরি সত্যিকারের হত্যা মারামারি এবং খুনাখুনিতে রক্তপাতে রূপান্তরিত হয়েছে তবে সেটা ছিল একপাক্ষিক কারণ ফেরাউন তার সামরিক শক্তির মাধ্যমে হত্যাযজ্ঞ শুরু করে দিলেও বিপরীত দিকে ইমানদার ব্যক্তিরা মিশরীয়দের মধ্য থেকে কিংবা বনিস মধ্য থেকে ফেরাউনের বিরুদ্ধে তারা ছিলেন সামরিক শক্তিবিহীন ফলে তাদের সামনে নেমে আসলো সবরের এক মহা কঠিন পরীক্ষা এই সবরের পরীক্ষা যদি তারা অতিক্রম করতে পারেন বিজয় তাদেরই হবে কারণ তিনি বলেছেন ইন্নাল নাসরামা আসবর সবরের সাথেই তো আসে সাহায্য সবরের সাথেই আসে বিজয় আল্লাহ তিনিও বলেছেন ইন্নআসবর ইন নিশ্চয়ই আল্লাহ সবরকাইদের সাথেই আছেন ফেরাউন যখন চূড়ান্ত রক্তপিবাসু হয়ে উঠল আদর্শগত প্রতিযোগিতায় পরাজিত হয়ে অহংকারে ফুলে উঠল তার সাথে উৎসাহ দিচ্ছিল ফেরাউনের মন্ত্রিপরিষদ ফেরাউন একা ছিল না ভূমিকা কি ছিল তার আল মালা নেতৃবর্গ পারিশসালাম যখন ফেরাউনের দরবারে দাওয়াত নিয়ে গিয়েছিলেন তখন ফেরাউনের পারিশদবর্গ ফেরাউনকে পরামর্শ দিয়েছিল আপনি মোসাকে এবং তার ভাইকে কিছু কিছুদিনের জন্য ছেড়ে দিন অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক পাঠিয়ে ঘোষণা করে দিন যেন প্রত্যেকটি দক্ষ জাদুকরকে নিয়ে এসে তারা আপনার কাছে উপস্থিত হয় কিন্তু, জাদু প্রতিযোগিতায় পরাজিত হওয়ার পর সেই একই পরিষদ তারা কি বলছে তারা ফেরাউনকে বলছে আপনি কি মূসা এবং তার কমকে ছেড়ে দেবেন অর্থাৎ তাদেরকে আর কোন ধরনের অবকাশ দেওয়ার সুযোগ নেই আর কোন অবকাশ তাদেরকে দেওয়া যেতে পারে না যে উদ্দেশ্যে তারা মুসা আলাহ ইসলাম এবং তার ভাইকে অবকাশ ছেড়ে দিয়েছিল তারা প্রত্যাশা করেছিল মূস আলাহ ইসলামকে মিথ্যাপ্যবাদ দিবে যাদুকর সাব্যস্ত করে তার দাওয়াতকে অগ্রহণযোগ্য প্রমাণ করবে কিন্তু ঘটলো সম্পূর্ণ বিপরীত ঘটনা শুধুমাত্র দরবারের মধ্যেই দাওয়াত সীমাবদ্ধ থাকল না বরং সমস্ত মিশরবাসীর কাছে মূস সালামের তাও দাওয়াত পৌঁছে গেল। গেলগ্রিকভাবে পরিস্থিতি ক্রমশ ফেরাউনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মূসা আলাহামকে আদর্শগতভাবে পরাজিত করার আশা তারা দিল সরাসরি তাকে হত্যা করার জন্য ফেরাউনকে উস্কে দিতে থাকল তবে প্রথমে আমরা সেই আয়াতির দিকে নজর দেব যেখানে ফেরাউনকে উসকে দেওয়ার জন্য তার মন্ত্রী পরিষদ আলবালা কি বক্তব্য দিয়েছিল সেটাকে আল্লাহাম তালা কুরআ সংরক্ষণ করেছেন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আপনি কি মহাসা এবং তার কমকে ছেড়ে দেবেন যাতে তারা জমিনে ফাঁসাদ সৃষ্টি করে এবং আপনাকে আপনার উপাস্যগুলোকে বর্জন করে তারা যে বিষয়গুলোকে উল্লেখ করে ফেরান কি উস্কৃতি ছিল সেদিকে আমাদের লক্ষ্য করা উচিত প্রথমত তারা শুধুমাত্র মোসা আলা কথাই না শুধুমাত্র মোসা আলাহিস্লামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে না বরং বলছে মোসা ও তার কাউন তাদের চোখে অপরাধী দুইটি অংশ মোসা আল্লাহাম অপরাধী তার জাতীয় অপরাধী অপরাধ কি ছিল অপরাধ হচ্ছে দুইটি এক নম্বর জমিনে ফাঁসাব সৃষ্টি করা দুই নম্বর আপনাকে এবং আপনার ইলাহদেরকে বর্জন করা প্রথম অপরাধের কথা তারা বলছে জমিনে ফাসাদ সৃষ্টি করা দিকে মানুষকে আহ্বান করছেন হকের দিকে সত্যের দিকে মানুষকে আহ্বান করছেন মানুষকে সংশোধন করছেন এটাই হয়ে গেল তাগুতের চোখে সন্ত্রাস ইনসার্জেন্সি মৌলবাদ ফাসাদ অপরদিকে ফেরাউন যে নির্বিচারে অসংখ্য মানুষকে হত্যা করছে সেটা কোন বিশৃঙ্খলা নয় সেটা কোন ফাসাদ নয় সেটা কি সেটা হচ্ছে শান্তি স্থাপনকারী কাজ মুসা আলাহিসামের ইমানের দাওয়াত হয়ে গেল ফাসাদ আর ফেরা হত্যাযোগ্য হয়ে গেল শান্তি স্থাপনকারী কাজ আল্লাহ বর্তমান পৃথিবীতেও আমরা এই বাস্তবতা একেবারে হুবহু দেখতে পাই নির্বিজারে মুসলিমদেরকে যারা হত্যা করছে মুসলিম নারী শিশু বৃদ্ধদেরকে হত্যা করে মার্কিন প্রেসিডেন্ট সে শান্তিতে নোবেল পুরস্কার বিজয় লাভ করছে ইসরায়েল বোমা মেরে হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করছে তাদেরকে সন্ত্রাসী বলা হয় না তাদেরকে ফাঁসাদ সৃষ্টিকারী বলা হয় না বরং তাদেরকে বলা হয় তারা শান্তিবাদী আত্মরক্ষাকারী যে আমেরিকানরা ইরাকে পনেরো লাখের বেশি মানুষদেরকে হত্যা করেছে আফগানিস্তানে দশ লাখের বেশি মানুষদেরকে হত্যা করে যাচ্ছে তারা শান্তিতে নোবেল পুরস্কার পায় তাদের পক্ষে কথা বললে অন্যদেরকেও শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় আর বিপরীতে যারা নিজেদের স্ত্রী সন্তান পরিবারকে রক্ষা করে সেই মুজাহিদিনদেরকে তারা বলে তারা হচ্ছে ফাঁসাদ সৃষ্টিকারী তারাই হচ্ছে সন্ত্রাসী ক্ষেত্রে অপরাধ ফেরাউনের মন্ত্রী পরিষদের চোখে সেটা কি ছিল তারা বলল তারা আপনাকে এবং আপনার ই বর্জন করে এই আয়াতটি খুবই গুরুত্বের সাথে লক্ষ্য করা উচিত এখান থেকে আমার দলিল পাচ্ছি স্পষ্ট বুঝা যাচ্ছে ফেরাউন নিজেকে সরাসরি সব থেকে বড় রব আনা রব্ব কুমল আলা এটা দাবি করলেও সে নিজে অন্যান্য ইলাহদেরকে পূজা করতে উপাস্য তার ছিল ফেরাউনের নিজেকে সব থেকে বড় রব দাবি করা এটা ছিল নিজেকে আইনদাতা আইনের মালিক সার্বভৌম ক্ষমতার মালিক এই অর্থে অপরদিকে জীবন মৃত্যু নিয়ন্ত্রণ করা রোগ ব্যাধি আরোগ্য দান করা হৃদিক দান করা ঝড় বন্যা জলোচ্ছ্বাস এই বিষয়গুলো ফেরাউন কখনো নিজে নিয়ন্ত্রণ করতে পারে বা এই ক্ষমতা তার আছে এটা সে কখনো দাবি করেনি বরং এই বিষয়গুলোর জন্য সে নিজেও বিভিন্ন বাতিল উপাস্যের পূজা করত যেমন তৎকালীন যুগের মিশরে আমরা দেখতে পাই সেই সময়ে বিভিন্ন মন্দির ছিল যেগুলোতে সূর্যের পূজা করা হত ফের লোক লস্কর ফেরাউনকে খেপিয়ে দিল এই কথা বলে যে যারা আপনাকে এবং আপনার উপাস্যগুলোকে বর্জন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন কথা বলল। আমরা খুব শীঘ্রই তাদের হত্যা করব আর মেয়েদেরকে জীবিত ছেড়ে দেব নিশ্চয়ই আমরা তাদের উপরে ক্ষমতাবান। শরণ পারে এর আগে ক্ষমতাবের জন্মের কয়েক বছর আগে থেকেই ফেরাউন রাষ্ট্রীয় নিয়ম তৈরি করে সমস্ত নবজাতক পুত্র সন্তানদেরকে জবাই করে হত্যা করে আসছিল আবারও সেই পুরনো কর্মসূচিকেই সে বাস্তবায়ন করতে যাচ্ছে তবে এবারে সেই কর্মসূচিতে একটি সূক্ষ্ম পরিবর্তন আছে এর আগে শুধুমাত্র বনি ইস্তায়ীদের মধ্যে তার হত্যাযোগ্য সীমাবদ্ধ ছিল কিন্তু এবারে ফেরাউন হত্যা করতে যাচ্ছে বা যারাই ফেরাউন বা ফেরাউনের উপাস্যদেরকে বর্জন করে মুসার দাওয়াতে ইমান আনবে এমনকি যদি মিশরীয় বা কিপ্তিদের মধ্য থেকেও কেউ মুসার ডাকে সারা দেয় তাকেও হত্যা করা হবে সমস্ত মিশরবাসীদের সামনে জাদুকরদেরকে শহীদ করে দেওয়ার মাধ্যমে ফেরাউন এই বাস্তবতাকেই দেখিয়ে দিয়েছে অন্যত আলোচনা বর্ণনা করেছেন অতপর মুসা আমার নিকট থেকে হক নিয়ে সত্য নিয়ে তাদের নিকট উপস্থিত হলে তারা বলল মুসার সাথে যারা ইমান এনেছে তাদের পুত্রদেরকে হত্যা করো নারীদেরকে জীবিত রাখো হয় কাফেরদের ষড়যন্ত্র ব্যর্থই হয় ফেরাউন হত্যাযোগ্য শুরু করতে যাচ্ছিল সর্বপ্রথমে মুসা আল্লাহামকে হত্যার মাধ্যমে সেই দাম্ভিক উক্তিকে আমাদের জন্য জমা করেছেন পারিশদবর্গের কথায় উত্তেজিত হয়ে ফের বলল আমাকে ছাড়ো আমাকে ছেড়ে দাও আমি মূসাকে হত্যা করি সে ডাকুক তার রবকে। আমাকে ছাড়ো আমি মূষাকে হত্যা করি সে তার রবকে ডাকতে থাকুক দোয়া করতে থাকুক আমার তো আশঙ্কা হয় সে তোমাদের গোটা জীবন ব্যবস্থারই পরিবর্তন করে ফেলবে তোমাদের দিনের পরিবর্তন ঘটাবে অথবা সে জমিনে ফাঁসাদ সৃষ্টি করবে বিপর্যয় সৃষ্টি করবে সে বলছে জমিনে সৃষ্টি করবে এটা তার আশঙ্কা তিনি বর্ণনা করেছেন এই জন্যই তৎকালীন মিশরের জনগণ তারা ঠাট্টার ছলে বলত ফেরাউন তো এখন কল্যাণকামী হয়ে গেছে ফেরাউন এখন পথ প্রদর্শনকারী নির্দেশদাতা হয়ে গেছে কারণ ফেরান আশঙ্কা করছে যেন জনগণকে মুসা পথপ্রষ্ট করতে না পারে সুহানবর্গ ফেরাউন কি উত্তৃত করে তুলেছিল আপনি কি মুসা এবং তার কমকে ছেড়ে দেবেন সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি এই বিষয় নিয়ে ফেরাওয়ানের সাথে তাদের আলোচনা হচ্ছিল সরাবর আলোচনা হচ্ছিল পরামর্শ হচ্ছিল ফেরাউন ছিল মুসাকে হত্যা করার পক্ষে ফেরাওয়ান বলল আমাকে ছেড়ে দাও আমি মুসাকে হত্যা করি প্রথম সিদ্ধান্ত সেটা হয়ে গেছে মুসার ডাকে যারা সাড়া দিচ্ছে তাদের ব্যাপারে তাদের পুরুষদেরকে হত্যা করা হবে নারীদেরকে জীবিত রাখা হবে দ্বিতীয় বিষয় কি হত্যা করা হবে নাকি ছেড়ে দেওয়া হবে উভয় সংকটে পড়ে গেছে যদি মোসা এবং তার ভাই হারুনকে জীবিত ছেড়ে দেওয়া হয় তাহলে দিন দিন আরো বেশি সংখ্যক মানুষ তাদের ডাকে সাড়া দিয়ে ইমান আনবে দিকে জাদু প্রতিযোগিতায় যখন মুসালাই বিজয়ী হলেন এবং ফেরাউন পরাজিত হল এরপর যদি মুসালা ইসাল্লামকে হত্যা করা হয় শহীদ রূপে তাকে বিবেচনা করা হবে জনসাধারণের কাছে তার হকের অবস্থান স্পষ্ট হয়ে গেছে এরপর যদি তাকে হত্যা করা হয় জনসাধারণের কাছে তার মর্যাদা আরও বেড়ে যাবে সেই জাদুঘরদের ইসলাম গ্রহণ করা এবং পরবর্তীতে তাদের শাহাদের কারণে সামগ্রিকভাবে পরিবেশটা খুবই স্পর্শকাতর হয়ে গেছে তবে ফেরাউন ছিল উদ্ধত এবং অহংকারী সে শুধুমাত্র হত্যা করে এই বিষয়টি সমাধান করতে যাচ্ছিল ফেরাওয়ান বলছিল আমাকে ছাড় আমি হত্যা করে ফেলি সে ডাকুক তার রপকে এবং হত্যার পক্ষে যুক্তি দেখাচ্ছিল আমার আশঙ্কা হয় সে তোমাদের গোটা জীবন ব্যবস্থাকে তোমাদের দিনকে পরিবর্তন করে ফেলবে সোহান আল্লাহ ফেরাউন যে জীবন ব্যবস্থা বিশ্ববাসীদের জন্য তৈরি করে রেখেছিল ফেরাউনের বক্তব্য থেকে আমরা দেখতে পাচ্ছি ফেরাউন সেটাকে কি শব্দের মাধ্যমে চিহ্নিত করেছে সেটাকে চিহ্নিত করেছে দিন শব্দের মাধ্যমে ফেরাউনের তৈরি করা দিন আর আমাদের জন্য দিন হচ্ছে ইসলাম ফেরাউন আশঙ্কা করছে মুসা তোমাদের এই দিনকে পরিবর্তন করে ফেলবে অথবা জমিনে ফাঁসা ছড়াবে ফেরাউন যখন মুসাকে হত্যা করতে যাচ্ছিল এবং এই কাজের পক্ষে যুক্তি দেখাচ্ছিল তখন সেই দরবারে সবার বিরুদ্ধে উঠে দাঁড়ালেন একজন ব্যক্তি যিনি ছিলেন ফেরাউনেরই পরিবারের সদস্য ফেরাউনের কাজিন আল্লাহ মহামতাল বলেছেন মিন মিন আলে ফেরাউন তিনি উঠে তিনি বুঝতে পারলেন সময় হয়েছে নিজের ভূমিকাকে পেশ করার দরবারে একা উঠে দাঁড়িয়ে সর্বপ্রথম তিনি যে কথাটি বলেছিলেন সেটা কি ছিল আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সেই মুমিন ব্যক্তি তিনি বললেন তোমরা কি এই কারণে একজন মানুষকে হত্যা করতে চাও যে সে বলে আমার রব হচ্ছেন আল্লাহ সরাসরি এই কথা বলার মাধ্যমে তিনি তার বক্তব্যকে শুরু করলেন সেই ইমানদার ব্যক্তি তিনি ছিলেন ফেরাউনেরই পরিবারের সদস্য ফেরাউনে কাজিন এবং এই কারণে তার বক্তব্যের বিশেষ গুরুত্ব রয়েছে কেননা তিনি হামান বা কারুনের মতো নন হামান ছিল ফেরাউনের একজন উজির মাত্র বেতনভুক্ত কর্মচারী কর্মচারীকে নির্দিষ্ট কর্মসম্পাদনের জন্য আদেশ দেওয়া হয় তার মতামতকে ততটা গুরুত্বের সাথে নেওয়া হয় না যতটা গুরুত্ব দেওয়া হয় তার পরিবারের একজন সদস্যের মতামতকে কারণ ফেরাউন মিশরের যে প্রভাব বিস্তার করেছে সেই ক্ষমতা সেই প্রভাব সে কিভাবে লাভ করেছে এটা একদিনে আসেনি দীর্ঘদিন ধরে যখন একই বংশ একই ফ্যামিলির মধ্যে শাসন ক্ষমতা আবর্তিত হয় তখন সর্বত্র প্রশাসনের সমস্ত স্থানে নিজের পরিবারের নিজের বংশের লোকেদেরকে দিয়ে তারা প্রভাব বিস্তার করে আজ এই ফেরনের পরিবারের সদস্য সেই ব্যক্তি যখন নিজের বক্তব্য পেশ করছেন এটাকে বেশ গুরুত্ব সহকারী বিবেচনা করা হচ্ছে সেই মুমিন ব্যক্তির বক্তব্যকে কেন আমরা জানব কেন আমাদের জানা দরকার এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ সুহামাত সেই মুমিন ব্যক্তির বক্তব্যকে আমাদের জন্য সংরক্ষণ করেছেন এমনকি দশটিরও বেশি আয়াতে আল্লাহ প্রায় সম্পূর্ণ ভাষণটিকে আমাদের জন্য জমা করেছেন ইমানদার ব্যক্তির এই দীর্ঘ বর্ণনা ভাষণের দীর্ঘ বর্ণনা সুহান আল্লাহ কোরআানে দেখতে পাই অনেক নবীদের ক্ষেত্রে নবীদের বলা বক্তব্যকে এত দীর্ঘভাবে বর্ণনা করা হয়নি অথচ এই ইমানদার ব্যক্তি তিনি না ছিলেন কোন নবী না ছিলেন কোন রাসুল কিন্তু সঠিক সময়ে অত্যাচারী শাসকের সামনে দাঁড়িয়ে বলা সেই হক কথাগুলোর গুরুত্ব এত বেশি ছিল যে সম্পূর্ণ ভাষণটি আলাহ সুহামতাল্লাহ আমাদের সামনে কুরআনের মাধ্যমে পেশ করেছেন সুতরাং নিঃসন্দেহে এর মধ্যে আমাদের জন্য প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে সেই ইমানদার ব্যক্তি মিন আলে ফেরাউন তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম যারা মিশরবাসী ফেরাউনের বংশের লোক হওয়া যারা মিশরবাসী হওয়া সত্ত্বেও মোসা আলাহ ইসলাম এবং তার রবের উপরে আলাহ সুহামতাল্লাহ ইমান এনেছিলেন লক্ষণীয় বিষয়বাসীদের মধ্যে খুব বেশি সংখ্যক মানুষ তারা ইমান আনেননি তবে যারা ইমান এনেছিলেন তাদেরকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি প্রথম ভাগ হচ্ছে অল্প বয়স্ক তরুণেরা যাদেরকে আল্লাহাম কোরআনে বলেছেন জুরিয়া বলেছেন আর কেউ ইমান আল্লো না মুসার প্রতি তার কওমের কিছু বালক বা অল্পবয়স্ক তরুণ ছাড়া ফেরাউন এবং তার সর্দারদের ভয়ে যে এরান আবার কোন বিপদে ফেলে দেয় এটা ছিল একটা গ্রুপ যারা মিশরীয় হওয়ার পরেও মুসাল ইসালামের আহ্বানে সাড়া দিয়েছিলেন ইমান এনেছিলেন আরেকটি অংশ যারা ইমান এনেছিলেন মিশরবাসীদের মধ্যে তারা ছিলেন ফেরাউনের একেবারে কাছের মানুষ তাদের মধ্যে অনেকেই ইমান এনেছিলেন সেই তারা ছিলেন ফেরাউনের পক্ষের প্রতিযোগী তারা ইমান এনেছেন আসিয়া ফেরাউনের স্ত্রী তিনিও ইমান এনেছেন সামনের আলোচনা ইনশাল আমরা দেখব যে ফেরাউনের কন্যার দাসী সেও ইমান এনেছিল এবং সে ছিল মিশরীয় এবং আজকে আমরা যে ব্যক্তির কথা নিয়ে আলোচনা করছি ফেরাউনের পারিষদবর্গের মধ্যে অন্যতম একজন ব্যক্তি যিনি ফেরাউনের পরিবারের সদস্য তিনিও ইমান এনেছেন কাজে এই বিষয়গুলো ফেরাউনের উপরে একটা মানসিক চাপ অস্থিরতা এবং অশান্তি সৃষ্টি করছিল সাইকোলজিক্যালি ছিল অবস্থায় কাজেই অগ্রপশাৎ বিবেচনা না করে যেভাবেই হোক মূসার কবল থেকে ফেরাউন নিজেকে রক্ষা করতে যাচ্ছিল আমাকে ছাড়ো আমি মুসাকে হত্যা করি সে ডাকুক তার রফকে সভাসও তাই চাচ্ছিল মূসার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হোক মুসাকে হত্যা করা হোক আর কোন অবকাশ দেওয়া যেতে পারে না এই প্রস্তাবে বিরোধীরা করবে এমন কিন্তু এর মধ্যেই নিজের কদম মজবুত করে উঠে দাঁড়ালেন এক ব্যক্তি তাকে আলোসহামতলা শব্দটিকে আলোচনাল কোরআনে যেভাবে বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন ব্যবহার করেছেন তাতে এই শব্দের মাধ্যমে শুধুমাত্র পুরুষ ব্যক্তিকে বুঝানো হয় না বরং পৌরুষ দীপ্ত পুরুষদেরকে বোঝানো হয় যাদের মধ্যে সাহসিকতা রয়েছে শুধুমাত্র দেখতে একদিন পুরুষের মতো নয় আলোস মহামতালা বলেছেন ফেরাউনের গোত্রের এক মোমিন ব্যক্তি যিনি তার ইমানকে গোপন করে এসেছিলেন তিনি বললেন তোমরা কি এই জন্যে একজন মানুষকে হত্যা করতে চাও যে সে বলে আমার রব হচ্ছেন আল্লাহ কোন ধরনের ভান ভনিতা বা অপ্রয়োজনীয় কথা না বলে শুরুতেই তিনি তাদের সবাইকে একেবারে সঠিক পয়েন্টে নিয়ে আসলেন কোন অজুহাত দেওয়ার দরকার নেই জমিনে ফাঁসাদ সৃষ্টি করা নয় মিশরের রাজত্ব থেকে তোমাদেরকে বহিষ্কার করা নয় বরং তোমরা তাকে এই জন্যেই হত্যা করতে চাও সে বলছে আমার রব হচ্ছে আল্লাহ কারণ তিনি বলছেন আমার রব হচ্ছে নাল্লা অথচ সে তোমাদের রবের নিকট থেকে স্পষ্ট প্রমাণসহ তোমাদের কাছে আগমন করেছে বর্তমান বিভিন্ন অজুহাতে হত্যা করছে। নানা রকমের অজুহাত নানা রকমের মিথ্যা কারণ তারা প্রদর্শন করে কখনো বলে অমুক দেশে গণবিধ্বংসী অস্ত্র মজুদ রয়েছে অমুক দেশের মানুষেরা তারা মুজাহিদদেরকে আশ্রয় দিয়েছে তাদের মধ্যে জঙ্গিবাদের বিস্তার করছে আমরা সেগুলো দমন করতে চাই গণতন্ত্রের বিস্তার ঘটাতে চাই কিন্তু আসলে আসল সমস্যা তো এটাই যা ইমানদার ব্যক্তি বলেছেন মূল সমস্যা হচ্ছে এটাই একদল মানুষ তারা আল্লাহর ইমানেছেন তারা বলেন আমাদের রব হচ্ছেন আল্লাহ তারা এটাই ইচ্ছা করেন যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক অপরদিকে আরেক দল মানুষ তারা চান দুনিয়াতে মানুষের দিন মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক ফেরাও এবং তার সহযোগী এই ধরনের মানুষরা তারা ইচ্ছা করে আল্লাহর দিনের বদলে দুনিয়াতে মানুষের তৈরি করার দিন প্রতিষ্ঠিত হোক এবং এটাই দেখতে ফেরাউন সেও বলেছিল আমি আশঙ্কা করি মূসা তোমাদের দিন তোমাদের জীবন ব্যবস্থাকে পরিবর্তন করে দিবে। সুতরাং এটাই হচ্ছে সমস্ত সংঘাতের মূল কথা ইমান এবং কুফুরের মধ্যে দ্বন্দ্ব সত্য এবং মিথ্যার মধ্যে দ্বন্দ্ব সমগ্র আলোচনাটিকে সংক্ষিপ্ত করে এক অনস্বীকার্য সত্যের সামনে নিয়ে এসে ইমানদার ব্যক্তি প্রশ্ন ছুড়ে দিলেন প্রশ্ন ছুড়িয়ে দিলেন ফেরাউন এবং তার দরবারের সবার দিকে তোমরা কি এই জন্যই হত্যা করতে চাও যে সে বলে আমার রবতিন আমরা দেখতে পাই সেই ইমানদার ব্যক্তি শুরুতে যখন তার বক্তব্যকে পেশ করছিলেন খুবই সতর্কতার সাথে তার ভাষণ শুরু করেছিলেন এতদিন পর্যন্ত তিনি নিজের ইমানকে গোপন রেখেছেন এখনও তিনি সেটাকে প্রকাশ করেননি তিনি এমন ভাবে কথা বলতে শুরু করেছেন যেন তিনি একজন নিরপেক্ষ অবস্থান থেকে কথা বলছেন তিনি বললেন তিনি বললেন যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তার মিথ্যাবাদীতাই তাকে ধ্বংস করবে তার তার তাঁর চাপবে কিন্তু যদি সে সত্যবাদী হয় তাহলে সে যে শাস্তির কথা তোমাদেরকে বলছে তার কিছু না কিছু অবশ্যই তোমাদের উপর সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীদেরকে পথ প্রদর্শন করেন না এক নম্বরে কথা বলার পর দুই নম্বরে সেই ইমানদার ব্যক্তি কথা বললেন তাদের প্রিয় ভূমি। মিশর এবং মিশরে তাদের রাজত্ব নিয়ে তিনি বললেন হে আমার জাতিও আজকে এই জমিনে তোমাদেরই রাজত্ব দেশময় তোমরাই বিচরণ করছ কিন্তু আমাদের উপরে আল্লাহ শাস্তি এসে গেলে কে আমাদেরকে সাহায্য করতে পারবে লক্ষণীয় সেই ব্যক্তি তিনি এভাবে আমার জাতি ইয়া এবং এই আন্তরিক সম্ভাষণের মাধ্যমে তিনি যে তাদের মঙ্গল চান কল্যাণ চান সেটাই ফুটে উঠল এবং তিনি কথা বলছেন তাদের ভালোবাসার স্থান প্রিয় ভূমি মিশর এবং মিশরে তাদের রাজত্ব নিয়ে যেটা ছিল তাদের জন্য খুবই সেন্সিটিভ একটা ইস্যু স্মরণ করা যেতে পারে ফেরাউনের সেই দরবারে মোসা আল্লাহাম যখন দাওয়াত নিয়ে গিয়েছিলেন সেই দাওয়াতকে অস্বীকার করার জন্য ফেরাউন বিভিন্ন রকমের অজুহাত পেশ করেছিল। কিন্তু একটাও যখন কাজ করল না সব শেষে যে ইস্যু ব্যবহার করে ফেরাউন সবাইকে যে ভয় দেখিয়ে একত্রিত করেছিল সেটা কি ছিল ফেরাউন বলছিল মোসা তোমাদেরকে এই মিশর থেকে বের করে দেওয়ার জন্য শেষে তোমাদেরকে সে বহিষ্কার করে দিতে চায় তাড়িয়ে দিতে চায় মিশর ছিল সেই সময় পৃথিবীর সর্বাধুনিক স্থান সর্বোন্নত জীবনযাত্রার সুযোগ সেখানে ছিল তাদের হাতেই রাজত্ব কাজেই তারা কিছুতেই সে মিশরকে হাতছাড়া করতে চাইবে না হাতছাড়া করতে চাইব না এই জন্য ইমানদার ব্যক্তি সেই সেন্সিটিভ ইস্যু নিয়ে তাদেরকে বললেন হে আমার জাতি আজকে এই জমিনে তোমাদেরই রাজত্ব সমস্ত স্থানে বিচরণ করছ কিন্তু আমাদের উপরে যদি আল্লাহ শাস্তি এসে যায় কি আমাদেরকে সাহায্য করতে পারবে তিনি বাক্যটি শেষ করলেন একটি প্রশ্নের মাধ্যমে কাউকে যখন একটি ঘটনার উভয় রকমের সম্ভাব্যতা ব্যাখ্যা করে এরপর প্রশ্ন করা হয় মানুষ তখন সেই প্রশ্ন নিয়ে বিশ্লেষণ করে চিন্তা করে মুমিন মিন আলে মমিনাউন তিনি চাইলেন তারাও সুস্থ মাথায় চিন্তা করে দেখুক আজকেই হাতে এরপর যদি তারা আল্লাহর পরিমাণ আনে এরাজত্ব তাদের হাতেই থাকবে কিন্তু দুই তারা কুফুরি করতে থাকে অবাধ্য তাকে প্রকাশ করে আর যদি আল্লাহ তাদের উপরে শাস্তি দেন আজাব দেন কে পারবে তাদেরকে রক্ষা করতে ইয়া কাউমি হে আমার জাতি ফেরাউন যখন দেখল এই মুমিন ব্যক্তির হৃদয় ছোয়া আহ্বানের বিপরীতে রিফিউট করার মতো কোন কিছু বলার তার কাছে নেই তখন সে খেপে গেল অধৈর্য হয়ে উদ্ধত্তের সাথে সে বলতে শুরু করল ফের বললাদ আমি যা দেখি আমি তোমাদেরকে তাই দেখাচ্ছি আর আমি তোমাদেরকে মঙ্গলের পথ দেখাই আমি তোমাদেরকে সাবিলের রাসাদ দেখাই ফের খেপে গেল সে বলতে শুরু করলো। আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না আমি যা দেখি আমি তোমাদেরকে তাই দেখাচ্ছি আমি ভালো রাস্তা দেখাই আমি মঙ্গলের রাস্তা দেখাই অর্থাৎ ফেরন বুঝিয়ে দিল সে যা বুঝছে সেটাই ঠিক গেল। ফেরন জানিয়ে দিল তোমার মতামতের আমার কোন প্রয়োজন নেই কিন্তু সেই মুমিন ব্যক্তি মুমিন মিন আলে ফের তিনি বিরত হলেন না তিনি ভয়ও পেলেন না তিনি তার কাজ করে যেতে থাকলেন তিনি জানেন উপদেশ দেওয়া কল্যাণের পথ দেখানো এটা প্রত্যেক ইমানদার ব্যক্তির দায়িত্ব ফের অদের ভয় পেয়ে তিনি থেমে যেতে পারতেন কিন্তু সেখানে সেই দরবারে একা তিনি ছিলেন হকের পক্ষে তিনি সেখানে সাহসিকতার পরিচয় দিয়েছেন এই সাহসিকতা কি ধরনের সাহসিকতা ছিল এটা ছিল একটা অন্তরের সাহসিকতা। সাহসিকতা। শারীরিক সাহসিকতার থেকে অন্তরের সাহসিকতার শক্তি বেশি এই শক্তি একজন শারীরিকভাবে দুর্বল ব্যক্তিকেও বিজয়ের দিকে নিয়ে যেতে পারে আল্লাহ রাসুল্লাহাম তিনি বলেছেন অত্যাচারী শাসকের সামনে হক কথা বলা সত্য কথা বলা এটা হচ্ছে সর্বোত্তম দিয়েছেন শহীদদের নেতা হবে হামজা এবং সেই লোক যে জালিম শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে এবং এই জন্যই তাকে হত্যা করা হয় দিল সে আমি যা দেখি তোমরা তা দেখছ না আমি তোমাদেরকে সাবিল্লির রাশা দেখাচ্ছি কল্যাণের পথ দেখাচ্ছি আমাদের মাতা দৈনন্দিন জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন সুহান আল্লাহ এটা হচ্ছে নিজেকে নিজে ছোট করা নিজে নিজেকে নিজের কাছে পরাজিত করা রাসুল সাল্লাম তিনি বলেছেন তোমাদের কেউ যেন নিজেকে কখনো ছোট না করে কিভাবে নিজেকে নিজে ছোট করা হয় বলেছেন যদি কোন ব্যক্তি দেখে যে কোথাও কোন বিষয়ে আল্লাহর পক্ষ থেকে তার কোনো কথা বলা উচিত তখন যেন সে কথা বলা থেকে বিরত না থাকে যদি সে বিরত থাকে তাহলে আল্লাহ তাকে বলবেন কিয়ামতের ময়দানে আল্লাহ সেই ব্যক্তিকে প্রশ্ন করবেন হে অমুক তুমি কেন এই বিষয়ে কথা বলিনি কেন তুমি চুপ ছিলে। সেই ব্যক্তি বলবে ইয়া আল্লাহ আমি মানুষ দিকে ভয় পেয়েছিলাম আল্লাহ মহামতাল তখন বলবেন আমার হকি তো তোমার উপরে বেশি ছিল আমার অধিকারী তো বেশি ছিল যে তুমি আমাকেই ভয় করবে কাজেই এই ভয় থেকে মুক্তির পথ মুক্তির উপায় হচ্ছে ইমান একমাত্র ইমানই পারে একজন মানুষকে সমস্ত ভীতি থেকে মুক্তি দিতে যে ব্যক্তি আলাস মোহামতালাকে ভয় করে চলে সে সমস্ত ভীতি থেকে মুক্ত অপরদিকে যার মধ্যে ইমানের শক্তি নেই সে অন্ধকারে নিজের ছায়া দেখেও চমকে ওঠে এতক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছি মৌমিন ব্যক্তি কোমল ভাষায় বিশ্লেষণ করে যুক্তি সহকারে হকের দিকে তাদেরকে আহ্বান করছিলেন ফেরাউন তাকে ধমক দিল থামিয়ে দিল কিন্তু তিনি থেমে গেলেন না ফেরাউনের ধমকের জবাবে তিনিও নিজের কথায় কঠোরতা নিয়ে আসলেন মুক্তিটি বললেন হে আমার জাতি আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায়গুলোর মতো বিপদসংকুল দিনের আশঙ্কা করছি যেমন কমেনুহ আদ সামুদ এবং তাদের পরবর্তীদের যা অবস্থা হয়েছিল পরবর্তী জাতি সুয়েব আলাইস্লামের জাতি লুত আলা ইসলামের জাতি তাদের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন তাদের যে অবস্থা হয়েছিল সেই রকম আজাবের দিনের আশঙ্কা আমি তোমাদের উপর করছি আল্লাহ বান্দাদের প্রতি কোন জুলুম করার ইচ্ছা পোষণ করেন নাহান আল্লাহ ইতিহাসের একটি বাস্তবতা হচ্ছে ইতিহাস সবসময় হকের পক্ষে সত্যের পক্ষে একটি অনেক বড় দলিল যদি সেই ইতিহাস হয় অবিকৃত ইতিহাস যদি কেউ ইতিহাসকে বিকৃত করে না ফেলে আপনি দেখতে পারবেন ইতিহাস সবসময়ই সত্যবাদী লোকেদের বিজয়ের সাক্ষী মুমিন ব্যক্তি ইতিহাস থেকে তাদেরকে দলিল দিচ্ছেন তিনি বললেন হে আমার জাতি আমি তোমাদের জন্য প্রচন্ড হাক ডাকির দিনের আশঙ্কা করি ইয়ামাতানাদ সেই কিয়ামতের দিনে সেই দিনের বিপদের আশঙ্কা তোমাদের উপরে করছি ইমানদার ব্যক্তি সতর্কবার্তা পেশ করছেন কিন্তু সেটা করছেন বুদ্ধিমত্তার সাথে তিনি বলছেন হে আমার জাতি আমি তোমাদের জন্য আশঙ্কা করি অর্থাৎ আমি তোমাদের নিয়ে চিন্তিত আমি তোমাদের মঙ্গল চাই আমি তোমাদের নিয়ে ভাবি এই জন্য তিনি শুধুমাত্র তাদের দুনিয়ার পরিণতি নিয়ে চিন্তিত ছিলেন না তিনি তাদের আখিরাতের কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন দুনিয়াতে যদি তাদের উপরে আলোচনা আজাব নাও দেন তাদের উপর যদি আজাব নাও আসে আখিরাতে ঠিকই তাদেরকে শাস্তি পেতে হবে ইয়ামাত তানাদ কিয়ামতের দিন যেদিন মানুষ একে অপরকে আহ্বান করতে থাকবে প্রচণ্ড হাঁক ডাকের একটা দিন পরস্পরকে ডাকতে থাকবে সাহায্যের জন্য কিন্তু মানুষ পরস্পর থেকে ছুটতে থাকবে পালিয়ে যেতে থাকবে মা সন্তানকে ভুলে যাবে সন্তান মাকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে স্ত্রী স্বামীকে ভুলে যাবে কেউ কারো কোনো উপকারে আসতে পারবে না একমাত্র ইমানদার বান্দরা ছাড়া যেদিন মানুষ একে অপরকে ডাকবে ঝগড়া করতে থাকবে সেই দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে ইমানদার ব্যক্তি তিনি বললেন يوم تولون مدبرين ما لكم من الله من عاصم ومن يضلل الله فما له من هاد جدين تمرا پیسونا فیرے پالا آن کرو بے كنتو اللہ تاکہ تم در کے رکھا کری کیو تھا اللہ داکہ پتو برشتو تاک چھردن تار تو پتو دخاندر کیو نہیں ایر پور اتنی يوسف في بعده رسولا كذلك يضل الله من هو مسرف মুস্রিফু এর আগে তোমাদের কাছে ইউসুফ সুস্পষ্ট দলিল প্রমাণ সহ আগমন করেছিলেন তোমরা তার অবশেষে আল্লাহ ইউসুফের পরে আর কাউকে পাঠাবেন না ইউসুফের পর আল্লাহ আর কোন রাসুল পাঠাবেন না তিনি বলতেন এভাবেই তো আল্লাহ সীমালঙ্কনকারী এবং সংশয়গ্রস্ত ব্যক্তিদেরকে পথভষ্ট করে থাকেন যুক্তিপূর্ণ বক্তব্য দিচ্ছিলেন একদিকে তিনি অতীতের জাতিগুলো আদ সামদ কেন যেভাবে কথা বলেছেন ঠিক তেমনিভাবে ভবিষ্যতের সেই দিন কিয়ামতের দিন নিয়েও কথা বলেছেন অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিদের মধ্যে রাসুলদের অবাধ্যতা করার কারণে যারা ধ্বংস হয়েছে তাদের কথা যেভাবে বলেছেন ঠিক তেমনিভাবে রাসুলদের কথা মানার কারণে রাসুলদের দেখানো পথে চলার কারণে আল্লাহ সুকালা যাদেরকে উদ্ধার করেছেন তাদের কথাও তিনি পেশ করলেন এবং। এই তিনি এমন একটি উদাহরণ পেশ করলেন যেটা তারা কিছুতেই অস্বীকার করতে পারে পারেনা তুলনামূলকভাবে নিকট অতীত থেকে প্রাসঙ্গিক একটি উদাহরণ করলেন মিশরেই ছিলেন বাস্তবতাকে বাস্তবতা অস্বীকার করতে পারেনা ইউসুফ আল্লাহাম তিনিও ছিলেন বনি ইসরায়েলির অন্তর্ভুক্ত তিনি যেভাবে মিশরে দায়িত্ব নিয়েছিলেন মিশরবাসীদেরকে ভয়াবহ দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করেছিলেন তিনি যেভাবে আল্লাহ সুহামতাল্লাহর প্রেরিত রাসুল ছিলেন ঠিক মৌসা আল্লাহাম একই রবের পাঠানো রাসুল তিনিও সেই একই বনী ইসরায়েল গোত্রেরই ব্যক্তি রাসুলদের পাঠানো হয় মানুষদেরকে মুক্তির পথ দেখানোর জন্য বিপদ থেকে উদ্ধার করার জন্য ইসুফ আলাহামীদেরকে উদ্ধার করেছিলেন তেমনিভাবে ভাবে মৌসা আল্লাহামকেও পাঠানো হয়েছে শুধুমাত্র বনি ইসরায়েলকে উদ্ধার করার জন্য নয় সেই ফেরাউনের লোকেদেরকেও সঠিক পথ দেখানোর জন্য ইসুফ আল্লাহামের উপরে সেই সময় মিশরের অনেকেই ইমা এনেছিলেন কিন্তু এরপরও সেই সময়ও যারা ইমান আনেনি ফিরের বংশী হচ্ছে তাদের মধ্যে অন্যতম তারা মুশ্রিক ছিল মুশ্রিকই রেখে গেল বরং ইসুফ আল্লাহ ইসলামের মৃত্যুর পরে তারা সন্দেহ পোষণ করতে শুরু করে দিল হয়তো আল্লাহ আর কাউকে রাসুল হিসাবেই পাঠাবেন না হয়তো আল্লাহকে রাসুল হিসাবে না। যে কারণে তারা ইমান আনেনি সেটা কি ছিল সেটা হচ্ছে সংশয় এবং সন্দেহ ইমানদার ব্যক্তি তিনি বললেন এভাবেই তো আল্লাহ সীমা লঙ্ঘনকারী এবং সন্দেহগ্রস্ত ব্যক্তিদেরকে পথভুষ্ট করে থাকেন তিনি আরো বললেন যারা নিজেদের কাছে কোন দলিল প্রমাণ ছাড়া আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে তারা আল্লাহ এবং মুমিনদের কাছে খুবই অসন্তোষজনক এভাবে আল্লাহ প্রত্যেক অহংকারী এবং স্বৈরাচারী ব্যক্তির অন্তরে মোহর লাগিয়ে দেন তিনি জানিয়ে দিলেন যারা কোনো ধরনের দলিল প্রমাণ ছাড়া আল্লাহ স্পষ্ট নিদর্শনগুলো সম্পর্কে বিতর্ক করে অস্বীকার করে একসময় আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের অন্তরে তাদের অবাধ্যতার কারণে বারবার বার প্রত্যাখ্যান করার কারণে একসময় তাদের অন্তরগুলোকে বন্ধ করে দেন মোহর লাগিয়ে দেন সিলগালা করে দেন তিনি তাদেরকে জানিয়ে দিচ্ছেন। অন্তরে মোহর বা সিল গালা আগেই তাদের ইমান আনা উচিত নইলে আর কোনদিন সেই সুযোগ তারা নাও পেতে পারে এই অংশটুকু ছিল মুমিন ব্যক্তির বক্তব্যের প্রথম অংশ যুক্তি বুদ্ধি সাহসিকতা জ্ঞান এবং প্রজ্ঞার সমন্বয়ে দলিল প্রমাণ সহ এক প্রভাবশালী বক্তব্য তিনি উপস্থাপন করেছেন আল্লাহ রুব কথা বলেছেন মিশরের বুকে তাদের রাজত্ব নিয়ে কথা বলেছেন ইতিহাস থেকে দলিল দিয়েছেন কারা নবীদের কথা মানার কারণে রক্ষা পেয়েছে কারা ধ্বংস হয়েছে সেই দলিল পেশ করেছেন আখিরাতের দিন সম্পর্কে তাদেরকে সতর্ক করেছেন এতগুলো বিষয়ের জবাবে ফেরাউন বলার মতো কিছুই খুঁজে পায়নি। ফেরাউন আবারও একটি নতুন কৌশল একটি নতুন নাটক গ্রহণ করলো মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য হে হামান তুমি আমার জন্য একটি উঁচু প্রাসাদ নির্মাণ করো হয়তো আমি পৌঁছে যেতে পারবো হয়তো আমি পৌঁছে যেতে পারব আসমানের পথে উকি মেরে দেখব মোসার রফকে আর আমি তো তাকে আসমনে উঠে উকি মারবে যাতে মোসার রবকে সে দেখতে পায় ফের পক্ষ থেকে এটা ছিল একটি বিদ্রুপ তামাশা এবং কটাক্ষ ফেরন সরাসরি অস্বীকার করলো মানলাম না গোয়ার তুমি এবং অ্যাগুয়েমির এক প্রকাশ। বিদ্রুপের সাথে কটাক্ষ করার সাথে ফেরাউন নিজেও জানে এটা হচ্ছে একটা অর্থহীন কাজ অর্থহীন আয়োজন মূর্খতাপূর্ণ কাজ তবে সমস্ত যুগের ফেরাউনের তারা কখনই বোকা নয় তারা হচ্ছে ধূর্ত চতুর চালাক প্রকৃতির জনগণকে বোকা বানানোর জন্য তারা বিভিন্ন সময়ে এই ধরনের বিভিন্ন উৎসবের আয়োজন করে কাজের আয়োজন করে লাখো কণ্ঠে জাতীয় সংগীত লাখো হাতে বিশ্বের সবচেয়ে বড় জাতীয় পতাকা তৈরি করা সবাই মিলে মোমবাতি জ্বালানো এগুলো সেই একই কাদেরই ধারাবাহিকতা নতুন কিছু নয় সমস্ত যুগের তাগুদদের উদ্দেশ্য একটাই মানুষদেরকে তারা চিন্তা শক্তিহীন করে রাখতে চায় মানসিকভাবে জনগণকে তার বুদ্ধিহীন প্রতিবন্ধী করে রাখতে এই জন্যই তারা মাঝে মধ্যে বিভিন্ন ধরনের নতুন নাটক নতুন তামাশার আয়োজন করে কারণ অধিকাংশ মানুষ তারা তামাশা দেখতে পছন্দ করে তারা ভিড় জমায় আর অল্প সংখ্যক মানুষ তারা সেগুলোকে নিয়ে বিশ্লেষণ করে অন্যত্র আমাদের ফেরাউন হামানকে বলেছিল উমা আলী তুল কুমিন ইউ কেদিল্লি সব হাল্লা আল্লি অকলে ইলাহি মুহুমিন হে আমার পারিষদ বর্গ আমি তো জানি না আমি ছাড়া তোমাদের কোন উপলো আমি তো জানি না আমি ছাড়া তোমাদের করো যাতে আমি রপকে উকি মেরে দেখতে পারি আমার তো ধারণা এটাই যে সে একজন মিথ্যাবাদী বক্তব্যের মাধ্যমে যুক্তির মাধ্যমে দলিল প্রমাণের মাধ্যমে সেই ইমানদার ব্যক্তির বক্তব্যকে রিফিট করার মতো কিছু না বলতে পেরে ফেরাউন শেষ পর্যন্ত উঁচু এক টাওয়ার নির্মাণ করো যাতে আমি আসমানি কি মারতে পারি এখন ফেরাউনের মিশরে সেই উঁচু উঁচু টাওয়ার সেগুলো কোনগুলো সেগুলো হচ্ছে পিরামিড কিন্তু এমন কোন সলিড দলিল বা প্রমাণ আমরা পাই না যা থেকে আমরা বলতে পারি যে কুরআন এবং সন্নায় পিরামিড সম্পর্কে আলোচনা হয়েছে বরং সত্য এটাই যে আল্লাহ মোহাম্মতোলা কোরআানে বেশি আসলাম হাদিসামিডি করেছেন এত স্থাপনাগুলো নিয়ে আলসু মোহাম্মতাল্লাহ কোন আলোচনা করেননি বরং আল্লাহ মোহাম্মতাল্লাহ আলোচনা করেছেন যেটা আমাদের জন্য প্রয়োজন সেই বিষয় নিয়ে ফিরাউনের নির্মমতা নৃশংসতা নিষ্ঠুরতা নিয়ে তার অধ্যত্য নিয়ে শির্ক এবং কুফর নিয়ে কারণ সেটাই হচ্ছে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কার্যকরী লসম তাই আলোচনায় ফেরাউনের সামনে উন্মোচন করেছেন তার সামনে উন্মোচন করেছেন তার জীবন জীবনবিধানকে আমাদের সামনে প্রকাশিত করেছেন অথচ এই মিশরের আলোচনা নিয়ে যদি আমরা আরেকটি ভিন্ন উৎস দেখি অর্থাৎ অমুসলিম ঐতিহাসিকদের বর্ণনায় ইউরোপ আমেরিকানদের বর্ণনায় তারা যখন মিশরের আলোচনা করেন ফেরাউনদের আলোচনা করেন তাদের দৃষ্টিতে তাদের নিষ্ক্রিয়তা গুলো ধরা পড়ে না বরং তারা সেই জড় সেই স্থাপনা পিরামিড দিকে মুগ্ধতার দৃষ্টিতে তাকায় বস্তুবাদীদের চোখে বস্তুর গুরুত্ব বেশি একটা স্থাপনার গুরুত্ব বেশি মানুষের জীবনে কোন গুরুত্ব নেই রাসুল সাল্লা বলেছেন একজন মুসলিমের রক্ত আল্লাহর কাছে কাবার থেকে বেশি পবিত্র ফেরাউন যুগের পর যুগ ধরে একটি সম্পূর্ণ জাতিকে নির্যাতন করেছে হত্যা করেছে মানবেতর যাপন করতে বাধ্য করেছে এই আলোচনা এই প্রসঙ্গ কুফফারদের লেখা অধিকাংশ বই পুস্তক বা তাদের নির্মিত ডকুমেন্টারিতে স্থান পায় না তারা ব্যস্ত শুধুমাত্র পিরামিড নিয়ে আলোচনা করতে কোন পিরামিডের ভেতরে কি গুপ্ত ভাণ্ডার রাখা আছে তার নকশা কি কার মধ্যে কার মমি রাখা আছে সেখানে কি কি সম্পদ রয়েছে এগুলি হচ্ছে তাদের একমাত্র আলোচনা একমাত্র আকর্ষণ উফারদের এই মানসিকতা এটা অস্বাভাবিক কিছু নয় কারণ বর্তমান পৃথিবীতে আমরা দেখতে পাই অতীতে যেভাবে বনি ইসাইল জাতিকে অত্যাচার নিপীড়ন করা হয়েছিল গণহত্যা করা হয়েছিল ঠিক তেমনিভাবে বর্তমানে মুসলিমদেরকে গণহত্যা করা হচ্ছে কিন্তু সেটা নিয়ে উফফারদের মধ্যে কোন মাথা ব্যথা নেই তারা কেবলমাত্র তখনই চিৎকার করে ওঠে যখন আফগানিস্তানে কোন এক পাহাড়ে বৌদ্ধমূর্তিকে ধ্বংস করা হয় ফিরে যাচ্ছি মুমিন ব্যক্তির বক্তব্যের বিরুদ্ধে ফেরাউনের গ্রহণ করা সেই কৌশলে যে প্রসঙ্গে আলোচনা বলছেন এভাবেই ফেরাউনের কাছে সুশোভিত করা হয়েছিল তার মন্দ কর্মকে ফেরাউনের মন্দ কর্মকে তার কাছে ভালো হিসেবে উপস্থাপন করা হয়েছিল এবং সোজা পথ থেকে তাকে বিরত রাখা হয়েছিল আর ফেরাউনের চক্রান্ত এটা তো ব্যর্থই হয় এটা তো ব্যর্থ হওয়ারই ছিল ফেরাউন যখন ইমানদার ব্যক্তির বক্তব্যের বিরুদ্ধে নতুন নাটকের আয়োজন করল নতুন চক্রান্ত গ্রহণ করলো এর অর্থ হচ্ছে আবারও সে ইমানের দাতকে অস্বীকার করল ফলে মুমিন ব্যক্তি তার সর্বশেষ চূড়ান্ত আখিরি কে পেশ করলেন এ আগ পর্যন্ত তিনি এমনভাবে কথা বলছিলেন যেন তিনি নিরপেক্ষ ব্যক্তি তিনি তাদের ভালো যাচ্ছেন তিনি নিরপেক্ষ অবস্থান থেকে বিষয়গুলিকে বিশ্লেষণ করে তাদের সামনে প্রকাশ করছিলেন কিন্তু যখন ফেরাউন নিজের চূড়ান্ত গোয়ারতমিকে প্রকাশ করল তামাশা বিদ্রোপ কটাক্ষ করা শুরু করল যে সে আসমানে উকি মারবেল্লা ইমানদার ব্যক্তি এবারে সরাসরি নিজের ইমানকে প্রকাশ করলেন একেবারে সরাসরি তিনি বললেন হে আমার জাতি আমাকে অনুসরণ করো আমি তোমাদেরকে সঠিক সোজা রাস্তা দেখাবো সাবিলির রাসাদ দেখাবো আল্লাহ তিনি বলল হে আমার জাতি আমাকে অনুসরণ করো আমি তোমাদেরকে সঠিক রাস্তা সৎপথ প্রদর্শন করব এবং এই কথাটি তিনি সরাসরি ফেরাউনের কথাকে চ্যালেঞ্জ করে বলেছেন ফেরাউন মাস খানে মন ব্যক্তির বক্তব্য থামিয়ে দিয়ে তাকে বলেছিল আমি তোমাদেরকে পথে করব। বলছিল যা দেখি তোমাদেরকে তাই দেখায় এবং আমি তো সাবিলির রাসাদ বা কল্যাণের পথ ছাড়া কোন রাস্তা দেখাই না সেই শব্দকে পিক করে ইমানদার ব্যক্তি সরাসরি ফেরাউনের কথাকে চ্যালেঞ্জ করে বললেন হে আমার জাতি আমাকে অনুসরণ করো আমি তোমাদেরকে সাবিল্লীর দেখাবো। দেখাব সাবিলির রেশাদ সঠিক রাস্তা কল্যাণের পথ দেখানোর কথা বলছেন কিন্তু উভয় পথের চূড়ান্ত গন্তব্য কোথায় এই পথ অনুসরণ করলে তারা কোথায় গিয়ে পৌঁছাবেন মুমিন ব্যক্তি তার দেখানো পথ তাদেরকে নিয়ে যাবে জান্নাতে আর ফের দেখানো পথ তাদেরকে নিয়ে যাবে জাহান নামে কাদি ব্যক্তি তিনি বললেন হে আমার জাতি এই জীবন এটা তো কেবলমাত্র উপভোগের বস্তু আর পরকাল হচ্ছে স্থায়ী বসবাসের স্থান স্থায়ী বসবাসের গৃহ যে মন্দ কর্ম করে সে মাত্র তার অনুরূপ ফলাফলি পাবে আর যে পুরুষ অথবা নারী মুমিন অবস্থায় সৎকর্ম করে তারাই জান্নাতে প্রবেশ করবে সেখানে তাদেরকে বে হিসাবে রিজিক দেওয়া হবে ইমানদার ব্যক্তি বিশ্ব প্রকাশ করে বললেন হে আমার জাতি ব্যাপার কি কি সমস্যা আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি মুক্তির দিকে আর তোমরা আমাকে দেওয়া দিচ্ছ জাহান্নামের দিকে ফেরা দলবল লোক লস্করা ইমানদার ব্যক্তিকে আহ্বান করছিল ফেরাউনে প্রভুত্ব মানুষের তৈরি করা জীবনবিধান ফেরাউনের তৈরি করা দিন মানবরচিত জীবন ব্যবস্থাকে মেনে নিতে মানবরচিত সংবিধানকে মেনে নিতে আল্লাহর বিপরীতে ফেরাউনকে রব হিসেবে মেনে নিতে যা সুস্পষ্ট শির্ক এবং সেই শির্কের দিকে আহ্বান জাহান নামের দিকে আহ্বানেরই নামান্তর কাজেই মমিন বান্দা নিজেকে তাদের এই সমস্ত মিথ্যা আহ্বান থেকে সম্পূর্ণ মুক্ত ঘোষণা করে তিনি বললেন তোমরা আমাকে দাওয়াত দিচ্ছ যেন আমি আল্লাহকে অস্বীকার করি এবং তার সাথে শরিক করি এমন বস্তুকে যার কোন প্রমাণ আমার কাছে নেই আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি আল আজিজ আল গফ্ফার পরাক্রমশালী ক্ষমাশীল দিকে আমি তোমাদেরকে দেওয়া দিচ্ছি পরাক্রমশালী এবং ক্ষমাশীল আল্লাহর দিকে সুহান আল্লাহ সেই মমিন ব্যক্তির মানসিক অবস্থার দিকে লক্ষ্য করুন কত ভারসাম্যপূর্ণ এবং গোছানো ছিল তার বক্তব্য আল্লাহাম তাকে শক্তি দিয়েছেন তিনি সঠিক সময় সঠিক কথাগুলো সেখানে বলতে পেরেছেন তিনি তার বক্তব্যে আল্লাহাল এমন দুইটি সিফাতকে উল্লেখ করলেন যা তার পূর্বের বক্তব্যের সাথে সামঞ্জস্যশীল আল্লাহ সুহামতাল্লাহ তিনি হচ্ছেন আল আজিজ পরাক্রমশালী তিনি আজাব দিতে সক্ষম পাকড়াও করতে সক্ষম শাস্তি সক্ষম একই সাথে তিনি বললেন আল্লাহ সুবাহ তিনি হচ্ছেন আল গাফুর তিনি ক্ষমাশীল গফ্ফার যদি তারা নিজেদের ভুল বুঝতে পারে তওবা করে ক্ষমা চায় তাহলে আল গাফার তিনি ক্ষমাশীল তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন ইমানদার ব্যক্তি বলছেন আমি তোমাদেরকে সেই পরাক্রমশালী এবং ক্ষমাশীল আল্লাহর দিকেই আহ্বান করছি দাওয়াত দিচ্ছি তিনি আরো বললেন কোন সন্দেহ নেই তোমরা আমাকে যেদিকে আহ্বান করছো দুনিয়া এবং আখিরাতে সেই দিকে কোনো আহ্বান চলে না আমাদের প্রত্যাবর্তন তো হবে আল্লাহরই দিকে এবং সীমালঙ্ঘনকারী ব্যক্তিরাই তো হচ্ছে জাহান্নামী তারাই তো হচ্ছে আসহাব উন্নয়নের বাসিন্দা ব্যক্তি তার বক্তব্যের একেবারে শেষ প্রান্তে চলে এসেছেন শুরুতে তিনি আল্লাহর ইমেনার কথা বলেছেন মিশরের রাজত্ব নিয়ে কথা বলেছেন অতীতের ইতিহাস থেকে উপদেশ দিয়েছেন ভবিষ্যতে রাজা কিয়ামতের দিবস সম্পর্কে তাদেরকে সতর্ক করেছেন এবং সব শেষে বক্তব্যকে চ্যালেঞ্জ করে প্রকাশ্যে আহ্বান করেছেন এবং ফেরাউনের দল বলে আহ্বান থেকে নিজেকে পৃথক ঘোষণা করেছেন মুক্ত ঘোষণা করেছেন সব শেষে তিনি বলেছেন আমি তোমাদেরকে যা বিষয়গুলোকে একদিন স্মরণ করবে তোমরা একদিন স্মরণ করবে আমি তোমাদেরকে যা বলেছি আমি আমার বিষয় আমার ব্যাপার আল্লাহর কাছে সমর্পণ করে দিলাম নিশ্চয়ই বান্দারা আল্লাহর দৃষ্টিতেই রয়েছে আল্লা দৃষ্টির মধ্যেই রয়েছে কিমানদার ব্যক্তি নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফেরাউন এবং তার সমস্ত সভাসদের বিরুদ্ধে উঠে দাঁড়িয়ে হক কথাগুলোকে বললেন পরবর্তী ঘটনা কি ঘটলো। ফেরাউন কি তার মস্তক ছিন্ন করেছিল নাকি ফেরাউনের দল বলে তারাই ধ্বংস হল এরপর আল্লাহ তাকে তাদের চক্রান্তের অনিষ্ট থেকে ক্ষতি থেকে রক্ষা করলেন এবং ফেরাউনের গোত্রকে শোচনীয় আজাব গ্রাস করল আল্লাহ মাহতালা তিনি সেই মুমিন বান্নাকে রক্ষা করলেন বিপরীতে ফেরাউনের লোক লস্কর দলবল তারা ধ্বংস হলো তাদেরকে শোচনীয় আদাব গ্রাস মুমিন ব্যক্তি সেই ভূমিকা থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে তার মধ্যে প্রধান দুইটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে এক নম্বরে হচ্ছে একজন ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য নিজের ভূমিকাকে কখনো ছোট করে না দেখা আমি একা একজন ব্যক্তি আমি আর কত দূর কি করতে পারবো। নিজে নিজেকে ছোট না করা ইমানদার ব্যক্তি তার সামর্থ্য সর্বত্র চেষ্টা করেছেন ফলাফল হিসেবে আল্লাহ সুম তাকে সাহায্য করেছেন তাকে রক্ষা করেছেন রাসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন আল্লাহ দিনকে সংরক্ষণ করো আল্লাহ তোমাকে রক্ষা করবেন কিন্তু বর্তমানে আল্লাহ দিনের পক্ষে কথা বলা হকের পক্ষে কাজ করা এই মানসিকতার বড় অভাব আমাদের মধ্যে আল্লাহ সহুল করেন মোসা আলাহামের কাহিনীর অন্যতম একটা বড় অংশ বিভিন্ন দায়িত্ব সম্পর্কে দাওয়াতের কাজ পালন করতে গিয়ে তিনি শুরুতে ভীত ছিলেন তিনি বলেছেন আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে আমি আশঙ্কা করি তারা আমাকে হত্যা করতে পারে কিন্তু এরপরও তিনি তার কাজ করে গেছেন ফলাফল হিসেবে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়েছেন তাকে রক্ষা করেছেন তিনি বর্ণনা করেছেন আল্লাহ কুরাইশদের কাছে আমাকে পাঠালেন এবং আমি বললাম হে আমার রব তারা আমার মস্তক গুড়ো করে ফেলবে পিছিয়ে ফেলবে যেভাবে আটাকে ফেলা হয়। হয়তাল তিনি বললেন যারা তোমার পক্ষে আছে তাদের কি নিয়ে যারা তোমার বিরুদ্ধে তাদের সাথে যুদ্ধ করো তুমি একদল শূন্য পাঠাও আমরা তার পাঁচ গুণ পাঠাবো তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো আমরাও ব্যয় করব মুসলিম শরীফের হাদিস আলীরাজিউলানহ তার খিলাফতকালে একবার উপস্থিত লোকেদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন ছড়িয়ে দিয়েছিলেন তিনি বললেন প্রশ্ন করলেন আপনারা বলুন এই উম্মতের মধ্যে সবচেয়ে সাহসী ব্যক্তিকে লোকেরা দেখলো যিনি প্রশ্ন করছেন প্রশ্ন কর্তা তিনি হচ্ছেন আলীর আজিৎ তিনি কখনও কোন দ্বন্দ্বযুদ্ধে পরাজিত হননি কুফারদের বড় বড় বীর যোদ্ধা আলীর হাতে পরাজিত হয়েছে আলী আলীরাজিতহ এক হাতে খাইবরের দুর্গের গেট তুলে নিয়ে সেটাকে ঢাল বানিয়ে যুদ্ধ করেছেন লোকেরা বলতে বাধ্য হল আপনি হচ্ছেন সব থেকে সাহসী ব্যক্তি জবাব আলু কি বললেন এটা সত্য আমি কখনো কারো সাথে যুদ্ধে তন্দ যুদ্ধে আমি কখনো পরাজিত হইনি কিন্তু লোকেদের মধ্যে সবচেয়ে সাহসী হলেন আবু বকর এবং এরপরে তিনি আবু বকরের সাহসিকতা সম্পর্কে দুইটি উদাহরণ পেশ করেছিলেন এবং দ্বিতীয় উদাহরণ আলি রাজি তান্ন যা পেশ করেছিলেন সেটা আমাদের আজকের আলোচনার মূল প্রসঙ্গের সাথে মিলে যায় আজকে আলোচনা যাকে নিয়ে আবর্তিত হয়েছে সেই মুমিন ব্যক্তির বলা কথাগুলো হুবুহু পুনরাবৃত্তি করেছিলেন আউ বকর বলেছেন মক্কা ইসলামের প্রাথমিক যুগে আসুলাম যখন কাবাতত্তরে সালাত আদায় করছিলেন এরকম একটা সময়ে হঠাৎ করে উকবা ইবনে আবি মুইত এসে ধাক্কা দিয়ে আসুল সাল্লামকে ফেলে দিল এবং তার চাদর পেঁচিয়ে গলায় শ্বাসরোধ করে আল্লাহ রাসুলামকে হত্যা কর্তি উপক্রম হল এবং সেই সময় সেখানে উপস্থিত আরো অনেক কাফের এসে সেখানে ভিড় করল একদিক থেকে তারাকে ঘিরে রেখেছিল কেউ সেই দিকে যেতে সাহস করছিলেন না এমন সময় আবুবকর রাজিৎ দৌরে সেই দিকে ছুটে আসলেন এবং ধাক্কা দিয়ে উকবাকে ফেলে দিলেন তখন তিনি বলছিলেন সেই কথাগুলো যা মোমিন মিন আল এ ফের বলেছিলেন আবুবকর রাজ্য তখন বললেন তোমরা কি এই কারণে একজন ব্যক্তিকে হত্যা করতে চাও যে সে বলে আমার রব হচ্ছে আল্লাহ অথচ সে তোমাদের রবের কাছ থেকে সুস্পষ্ট প্রমাণসহ তোমাদের কাছে আগমন করেছে আউু নিজের জীবনের ঝুঁকি নিয়ে যখন রাসুল্লাহ সাল্লামকে সেখানে উদ্ধার করতে গেলেন এবং এই কথাগুলো বললেন মুহূর্তের মধ্যে সমস্ত কুফারদের মনোযোগ রাসুল্লাহলামের কাছ থেকে ঘুরে গিয়ে আবু বকরের উপরে নিবদ্ধ হল তারা তাকে প্রহার করতে শুরু করল যতক্ষণ না পর্যন্ত তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এই উভয় ঘটনাতে আমরা দেখতে পাচ্ছি এই উম্মতের ইমানদার ব্যক্তি সাহসী ব্যক্তি সিদ্দিক ব্যক্তি আবু বকর আজিদানহ কিংবা মোসা আলাহিসামের সময়ের মিন মিন আলে এ ফেরাউন উভয়েই নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজ নিজ রাসুলের জীবনকে রক্ষা করতে ভূমিকা পালন করেছেন আলহামদুলিল্লাহ আজকের পর্বে আমরা একজন ইমানদার ব্যক্তি রাজলন মিন আলে ফেরাউন তার আগামী আলোচনা হবে দুইজন ইমানদার নারীকে নিয়ে যারা নিজেদের ইমানকে প্রকাশ করেছিলেন তাদের একজন হচ্ছেন ফেরাউনের স্ত্রী রাজ রানী আসিয়া অপরজন হচ্ছেন ফেরাউনের কন্যার দাসী দুনিয়াতে একজন রানী এবং অপরজন দাসী হলেও ইমানের কারণে উভয়কে আল্লাহআ একই স্থান মর্যাদার স্থান সম্মানের স্থান জান একত্রিত করেছেন আলা সঈদিন মোহাম্মদ ও আল্লাহ আলহি ওমান